পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আমির রাজীম ইসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ মুহাম্মদ যখন হুসাইন রাজিয়াল আনহুর শাহাদাতের খবর আবদুল্লাবনে জুবাইয়ের কাছে পৌঁছালো তিনি খুবই মর্মাহত হলেন এবং মক্কায় নিজেকে খলিফা হিসেবে ঘোষণা প্রদান করলেন স্মরণ করা যেতে পারে এর আগেও তিনি ইয়াজিদকে বায়াত প্রদান করেননি এবার তিনি সরাসরি নিজের দিকে বায়াত আহ্বান করলেন এবং এটাই হচ্ছে উম্মার ইতিহাসে প্রথম একত্রে দুইজন খলিফা হওয়ার ঘটনা আবদুল্লাবনে জুবায়ের তিনি বিদ্রোহ করলেন মক্কার নিয়ন্ত্রণ নিজের অধিকারে আনলেন এবং এই বিদ্রোহের খবর পৌঁছে গেল মদিনায় তারাও সেখানে বিদ্রোহ করল এবং সেখানে ইয়াজিদের নিযুক্ত গভর্নরকে সেখান থেকে সরিয়ে দিল এবং নতুন আমির হিসেবে নিযুক্ত করল আবদুল্লাহ ইবনে হানজালা ইবনে আবু আমরকে হানজাল্লা রিয়তলাহু সম্পর্কে আমরা জানি তিনি সেই বিশিষ্ট সাহাবি যিনি উহুদের ময়দানে শাহাদ বরণ করেছিলেন এবং তিনি তখন নববিবাহিত অবস্থায় ছিলেন বাসর ঘর থেকে সরাসরি তিনি যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছিলেন যে কারণে তিনি গোসল করার সময় পাননি পরবর্তীতে তার শাহাদের পর ফেরেস্তারা আসমান থেকে নাদিল হয়ে তাকে গোসল করিয়েছিলেন এবং এ কারণে তিনি গাছিল মালাইকা নামেও পরিচিত সেই বিশিষ্ট সাহাবি সন্তান আবদুল্লাকে মদিনার আমির নিযুক্ত করা হলো মোয়াবিরানহু এবং তার পুত্র ইয়াজিদ তারা ছিলেন বন উমাইয়ার সদস্য বনউুমাইয়ার একটি বিরাট অংশ তারা মদিনাতেও বসবাস করত তারা ছিল সংখ্যায় প্রায় এক হাজার ব্যক্তি যখন মদিনায় বিদ্রোহ করা হলো তখন তারা মারওয়ান ইবনুল হাকামের বাড়িতে আশ্রয় গ্রহণ করল এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো কারবালার ঘটনা ঘটেছিল একষট্টি হিজড়িতে এবং এখন আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ মদিনায় ইয়াজিদের বাহিনীর আক্রমণের ঘটনা সেই হার্রার যুদ্ধের ঘটনা সেটা হচ্ছে বাষট্টি হিজরিসনের ঘটনা এ বছরই মদিনা থেকে একটি প্রতিনিধি দল ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার কাছে আগমন করেছিল এবং ইয়াজিদ মদিনা থেকে আগত সেই প্রতিনিধি দলকে বেশ সম্মানের সাথে কদর করেছিল এবং উত্তমভাবে মেহমানদারির ব্যবস্থা করেছিল এবং যখন তারা সেখান থেকে মদিনার পথে ফিরে আসছিলেন সেই সময় তাদেরকে প্রায় এক লাখ দিনার উপহার প্রদান করেছিল সেই দলের আমির ছিলেন আবদুল্লনে হানজলা তিনি সেসব উপহার সামগ্রী গ্রহণ করলেন কিন্তু মদিনায় ফেরত আসার পর তিনি ইয়াজিদের বাইয়াত প্রত্যাখ্যান করেন এরপরেই ইয়াজিদ মদিনাবাসীদের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল এবং যেটা ইতিহাসে হারোরার ঘটনা নামে প্রসিদ্ধ ইয়াজিদের কাছ থেকে যে প্রতিনিধি দল মদিনায় ফেরত আসলেন তারা ফিরে এসে ইয়াজিদের বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলেন এবং তারা বলছিলেন আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে ফিরে এসেছি যার দিনদারিতা নেই যে মত পান করে কি তার কাছে গায়িকারা বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীত পরিবেশন করে এবং মদিনাবাসীদের উদ্দেশ্যে তারা বলছিলেন আমরা তোমাদের কাছে সাক্ষ্য প্রদান করছি যে আমরা তার বাইয়াত প্রত্যাহার করে নিলাম একথা শুনে মদিনাবাসীরাও তাদের বায়াত প্রত্যাহার করতে শুরু করলেন যদিও মদিনাবাসীদের সকলেই এই মতের উপরে ছিলেন না কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তারা ভিন্ন মত পোষণ করেছিলেন যেমন আব্দুল্লাবনে অমর রাজিউল্লুতাল্লা আনহুমা তিনি সেই কাজের প্রতিবাদ করেছিলেন এবং তার সেই উক্তি সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি হুসাইন রাজিউল্লা পুত্র আলী যিনি জাইনুল আবিদিন নামে পরিচিত তিনিও বায়াত প্রত্যাহার করেননি আলী রাজিউল্লাহ আনহুর আরেকজন সন্তান মোহাম্মাদ ইবনুল হানাফিয়া তিনিও বায়াত প্রত্যাহার করেননি তারা সেই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করছিলেন কারণ তারা ভেবেছিলেন যদি ইয়াজিদের বায়াত প্রত্যাহার করা হয় এবং মদিনা থেকে বিদ্রোহ ঘোষণা করা হয় তখন ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাবে যারা এখানে এসে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে আরও বেশি অন্যায় অপরাধ পিথনাফাষার সৃষ্টি করবে এই বিষয়ে চিন্তা করে তারা ভিন্ন মত অবলম্বন করেছিলেন এবং মোহাম্মদ ইবনুল হানাফিয়া সম্পর্কে আমরা আগে সেই বর্ণনাটি উল্লেখ করেছি যখন কিছু ব্যক্তি এসে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ উপস্থাপন করেছিল। তখন তিনি সেই বিষয়গুলোর বিপরীত মতামত প্রকাশ করেছিলেন এখানে ইয়াজিদের গুনগান গাওয়া কোনো উদ্দেশ্য নয় নিঃসন্দেহে যদি সে সেই সকল কাজে যুক্ত হয়ে থাকে যেমন মত পান করা কিংবা সালাতের প্রতি অনোযোগী থাকা এবং দিনের ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা কিংবা গায়িকা সহকারে বাদ্যযন্ত্র শোনা সেই সমস্ত আসরের আয়োজন করা এগুলো নিঃসন্দেহে অপরাধ তবে এগুলো সুনিশ্চিতভাবে প্রমাণ করার মতো উপযুক্ত বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না অপর দিকে এই সকল অপরাধের থেকেও আরও अनेक गुणे मारत्म्मक जे सकल अपराध सेगुलूज़ि मध्यमे संघटितगुलू केवलम्रार व्यक्तिगत क्षतर मध्य सीम बर सेकल अपराधे क्षतर कारण पूरा उम्मा आक्रांत होम कारवाल घटना सम्पर् गत पर्व जेने जे घटना सम्पर्य घटना घटे सरसरि यिधर निर्देशे और हर्रार से मर्मान्तिक घटना जहाँ मदीन ओपर आक्रमण कर आक्रमण कर तीन दिन पर्यत ক্রমাগত হত্যাকাণ্ড লুটতরাজ অরাজকতাসহ নানা রকমের অপরাধ একত্রে সংঘটিত হয়েছে সুতরাং এই সকল অপরাধের কারণে ইয়াজিদ ইতিহাসে একজন অত্যাচারী ফাসেক শাসক হিসেবে পরিচিত আহলে সুনাতউল জামাতের উলামায় একরাম তাকে অভিশাপ প্রদান করা যাবে কিনা এই বিষয়ের উপর পক্ষে বিপক্ষে আলোচনা করেছেন এই বিষয়ে কিছু মতামত আমরা সামনের দিকে উল্লেখ করতে যাচ্ছি ইনশা আল্লাহ মদিনাবাসীরা যখন বায়াত প্রত্যাহার করলো। তখন ইয়াজিদ সেখানে তার প্রতিনিধি হিসেবে নুমা ইম্নে বাসির রাদিয়ত লহুকে পাঠালেন তিনি মদিনায় এসে মদিনাবাসীদেরকে বিদ্রোহ করতে নিষেধ করলেন এবং এর পরিণতি সম্পর্কে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করলেন এবং আনুগত্যের দিকে ফিরে আসতে অনুরোধ করলেন তিনি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন এবং জানালেন শ্যামবাসীদের মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি মদিনাবাসীদের নেই এবং বাস্তবে সেটাই ঘটল ইয়াজিদ দশ হাজার সৈন্যের এক বিরাট বাহিনী পাঠালো মদিনাবাসীদের ওপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং সে সরাসরি নির্দেশ দিয়ে দিল এই বাহিনী প্রথমে মদিনায় যাবে সেখানকার বিদ্রোহ দমন করবে এরপর একই বাহিনী যাবে মক্কায় এবং সেখানে গিয়ে আবদুল্লা ইবনে জুবাইরের বিদ্রোহকেও দমন করবে মক্কা ও মদিনা সম্পর্কে আমরা জানি এই দুটি অঞ্চল হচ্ছে হারামের অন্তর্ভুক্ত যেখানে এমন কি অস্ত্র বের করা নিষিদ্ধ অথচ ইয়াজিদ সেখানে একটি যুদ্ধের বাহিনী পাঠিয়ে দিচ্ছে তাদেরকে দমন করার জন্য নিঃসন্দেহে এটি ছিল একটি মারাত্মক সীমালঙ্ঘন ইয়াজিদ তার বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করল মুসলিম ইবনে উকবা নামে একজন বৃদ্ধ ব্যক্তিকে সে বিস্তারিত নির্দেশনা দিয়ে জানিয়ে দিল যদি মুসলিম ইবনে ওকা কোনো বিপদে আপতিত হয় অথবা তার মৃত্যু ঘটে তাহলে পরবর্তীতে কমান্ড গ্রহণ করবে হুসাইন ইবনে নুমায়ের আস্ কুনি তাকে আমির হিসেবে নিযুক্ত করা হবে এর আগে ইয়াজিদ ওবায়দুল্লাবনে জিয়াদের কাছে পত্র পাঠিয়েছিল যেন সেও মক্কায় যে বাহিনী পাঠানো হবে সেই বাহিনীর অংশ হিসেবে যোগদান করে কিন্তু ওবায়দুল্লাবনী জিয়াদ তার সে আদেশ অমান্য করেছিল এবং সে বলেছিল আল্লাহর কোসোম আমি মতো ফাসিক ব্যক্তির জন্য একসাথে এই ধরনের দুইটি কাজ একত্রিত করতে পারি না অর্থাৎ সেই দুইটি কাজ হচ্ছে প্রথমে রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের কন্যার পুত্র তাকে হত্যা করার অপরাধ এবং দ্বিতীয় মহাসম্মানিত বায়তুল্লার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেও ইয়াজিদের সেই নির্দেশকে প্রত্যাখ্যান করল হিজরতের তেষট্টি বছর পর দিলহজ মাসে মদিনায় এসে ইয়াজিদের বাহিনী উপস্থিত হলো এবং সেখানে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হলো যেটা ইতিহাসে হারোরার যুদ্ধ নামে পরিচিত মদিনাবাসীদেরকে ঘেরাও করা হলো তাদেরকে আত্মসমর্পণ করার ঘোষণা দেওয়া হল কিন্তু তারা অস্বীকার করলেন এরপর মুসলিম ইবনে উকবা সেখানে সংঘর্ষের সূচনা ঘটালো এবং মদিনাবাসীরা পরাজিত হলো শুধুমাত্র তাই নয় মদিনাবাসীরা পরাজিত হওয়ার পর ক্রমাগত তিন দিন পর্যন্ত সেখানে লুটপাট হত্যাকাণ্ড অত্যাচার এবং অন্যান্য নানা রকমের অপরাধের একমহোৎসব শুরু হলো। মুসলিমদের সম্পদ এবং রক্তকে তারা হালাল করে নিল ঐতিহাসিকরা উল্লেখ করেছেন হার যুদ্ধে মদিনার প্রায় প্রায় চার হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছিল বিভিন্ন বর্ণনায় এই সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে অথচ সেই মদিনায় বসবাস করতেন সাহাবায়ক রাম এবং তাদের বংশধররা তাদের যান এবং মালকে ইয়াজিদের বাহিনী হালাল করে নিল এই সকল অপকর্মের কারণে মুসলিম ঐতিহাসিকগণ মুসলিম ইবনে উকবাকে মুসরিফ ইবনে উকবা নামে ইতিহাসে উল্লেখ করেছেন ইয়াজিদের সেই নির্দেশনা এবং মদিনার উপর যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করে ওলামা একরাম বলেছেন ইয়াজিদ তিন দিনের জন্য মদিনাকে লুটপাটের লক্ষ্যে মুসলিম ইবনে উক্পাকে অনুমতি দিয়ে মারাত্মক ভুল করেছিল এটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক এক অপরাধ এই ঘটনার কারণে সাহাবাইকেরামের এক বিরাট দল এবং তাদের সন্তানাদি নিহত হয়েছেন এর আগে ইয়াজিদ ওবায়দুল্ল ইবনে জিয়াদের মাধ্যমে হুসাইন রাজিউল আনহু এবং তার সাথীদেরকে হত্যা করেছিল আর এবার সে মদিনা মুনা রায় এই ধরনের জঘন্য কাজের লাইসেন্স প্রদান করল এমন কোন অপরাধ নেই যা সেখানে সংঘটিত হয়নি ইয়াজিদের প্রেরিত সেই বাহিনীর সেনাপতি মুসলিম ইবনে উকবা যখন মদিনার কাজ শেষ করে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল তখন আল্লাহ তাল্লার তাকদির অনুসারে তার মৃত্যু ঘটে যায় এবং পরবর্তীতে নেতৃত্ব গ্রহণ করে হুসাইন ইবনে নুমায়ুর আর সুকুনি সে গিয়ে যাচ্ছিল মক্কার দিকে আবদুল্লা ইবনে জুবাইরকে দমন করার জন্য ওদিকে হুসাইন রাজিয়াল তোলানহোর যারা সমর্থক ছিলেন তারাও এসে আব্দুল্ল ইমনি জুবাইয়ের সঙ্গে মক্কায় জড়ো হচ্ছিলেন এরকম একজন ব্যক্তি ছিল মুখতার আজ সাকাফি যার সম্পর্কে একটু পরে আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি মক্কামদিন আক্রমণ এবং সেখানে হত্যাকাণ্ড পরিচালনা করা এটা নিঃসন্দেহে অত্যন্ত মারাত্মক একটি অপরাধ ছিল যে কারণে আল্লা তালা তাদেরকে পাকড়াও করতে বিলম্ব করলেন না মুসলিম ঐতিহাসিকরা বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেছেন সেই বাহিনীর আমির মুসলিম ইবনে উকবা পথিমধ্যে নিহত হল অপরদিকে ইয়াজিদ সেও দীর্ঘ জীবন লাভ করতে পারেনি অথচ সে চেয়েছিল এই সকল বিদ্রোহ দমন করে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়িত্ব প্রদান করবে ইয়াজিদের খিলাফতকালের মেয়াদ ছিল মাত্র 3 বছর আট মাস এই বাহিনী যখন গিয়ে মক্কায় অবরোধ করেছিল তখনই খবর আসলো ইয়াজিদ মৃত্যুবরণ করেছে আটত্রিশ বছর বয়সে ইয়াজিদ তার দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতে উপযুক্ত পুরস্কারের জন্য চলে যায় এভাবেই আল্লা তালা প্রত্যেক জালিমকে পাকড়াও করে থাকেন মদিনাবাসীদের উপরে আক্রমণ করা সেই ঘটনা সম্পর্কে इमें कसिरूर रहीम उल्लाक हदिज उल्लेख कर रसुल्लाह सल्लाहम मदिनार मर्यादा उल्लेख कर रसुल्लाह सल्लाह सल्लम जदि क्यों मदिनाबा षड़े लवन जो पानी से गोलेषित हो जाए सेमन ही भाव गोले निश्शेष हो जाए बुखारी मुस्लिम शरिफे एसि को व्यक्ति मदिनाबी संगे खराब व्यवहार कर তাহলে আল্লাহ তাল্লাহ তাকে জাহান নামে এমনভাবে গলাবেন যেভাবে শীসা আগুনে গলে যায় কিংবা লবণ যেভাবে পানিতে গলে যায় ইমাম আহমদ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনাবাসীদেরকে অন্যায়ভাবে ভীত সন্ত্রস্ত করবে তাকে আল্লাহ ভীত সন্ত্রস্ত করবেন এবং তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানবজাতির জাতির অভিশাপ প্রদেশিত হবে কিয়ামতের দিন আল্লাহ তাল্লাহ তার থেকে কোনো ফিদিয়া বা বিনিময় গ্রহণ করবেন না এই সকল বর্ণনার কারণে আহলে সুনতল জামাতের ওলামায় কিরামদের মধ্যে কেউ কেউ ইয়াজিদ ইবনি মোয়াবিয়াকে লানত বা অভিশাপ করার অনুমতি প্রদান করেছেন তবে এই বিষয়ে কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি অন্যান্য ওলামায় কিরমদের অনেকে তাকে অভিশাপ প্রদান করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছেন তবে এই বিষয়ের উপরে সকলে একমত হয়েছেন ইয়াজিদ ছিল একজন ফাসিক নেতা আবদুল্লা ইবনে জুবাই রিয়া হুমা যখন যখন মক্কায় নিজেকে আমির ঘোষণা করলেন এবং আমিরুল মো মিনিয়ান হিসেবে বাজাদ গ্রহণ করছিলেন তখন ইরাকের কুফা থেকে একজন ব্যক্তি তার দলবল নিয়ে এসে সেখানে হাজির হলো সেই ব্যক্তির নাম ছিল মুখতার ইবনে আবি উবায়দ আজ সাকাফি সে ছিল বন সাকিফ গোত্রের সদস্য তায়েফের বন সাকিফ গোত্র এই একই গোত্রের সদস্য ছিল হাজারাজ বিন ইউসুফ রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সাকিফ গোত্র থেকে একজন মিথ্যাবাদী এবং একজন মুবির বা ধ্বংসকারীর আবির্ভাব ঘটবে সামনের বর্ণনা থেকে স্পষ্ট হবে এই মিথ্যাবাদী ছিল মুখতার ইবনে আবি উবায়দা সাকাফি এবং সেই ধ্বংসকারী ব্যক্তি ছিল হাজ বিন ইউসুফ মুখতার সাকাফি প্রথমে হুসাইন রাজিউলানহুর সমর্থক হিসেবে এসে আব্দুল্লিবনে জুবাইরকে সমর্থন করতে শুরু করে তাকে বায়াত প্রদান করে কিন্তু পরবর্তীতে যখন সে কুফায় ফিরে যায় তখন নিজেই বিভিন্ন বিভ্রান্ত মতবাদ ছড়াতে থাকে কুফা ছিল তার শক্তির কেন্দ্র সেখানে ছিল তার অনুসারী বাহিনী সেখানে গিয়ে সে এমনকি নিজের জন্য নবোদ পর্যন্ত দাবি করেছিল এবং সে দাবি করতেও তার কাছে ফেরস্তাজ ইব্রাহিল আলিয়াল্লাম নিয়ে আসেন এবং বর্তমানে শিয়া মতবাদের যে সকল ধারণা তার অনেকগুলো সূচনা করেছিল মুক্তার রাস্তা কাফি সেই ব্যক্তির মাধ্যমে শিয়া মতবাদে তাকদির পরিবর্তিত হতে পারে বা বাদা এবং রাজা বা পুনর্জন্ম কিংবা ইমামদের প্রত্যাবর্তন তারা ফিরে আসেন এই সকল ধারণার প্রচলন ঘটেছিল এই ব্যক্তির মাধ্যমে ইমামতের ধারণার প্রবর্তনকারী হিসেবেও মুখতার রাজ সাকাফিকে চিহ্নিত করা হয় এমনকি সে আলিরাজিদ্লানহুর পুত্র মোহাম্মদ ইবনুল হানাফিয়াকে মাহাদি বলেও দাবি করেছিল বলাই বাহুল্য মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার এই সকল ভ্রান্ত দাবিকে প্রত্যাখ্যান করেছেন পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই আবদুল্লাবনে জুবাইর রাজিদ্লানহুর ভাই মুসা ইবনে জুবাইর মুার রাজ সাকাফি সেই মিথ্যাবাদী ব্যক্তিকে হত্যা করেছিলেন সে দুই বছর পর্যন্ত কুফায় তার অনুসারীদেরকে নিয়ে কর্তৃত্ব করেছিল সে নিহত হলেও তার সেই সকল বিভ্রান্ত মতবাদ কুফা থেকেই পরবর্তীতে শিয়া ধর্মে ছড়িয়ে পড়ে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন মুখতারাজ সাকাফির আগ পর্যন্ত যারা শিয়া ছিল তারা কেবলমাত্র রাজনৈতিক বিষয়ে মত কারণেই আলীর অনুসারী হিসেবে কিংবা হুসাইনের অনুসারী হিসেবে তার দল বা তাদের শিয়া এই নামে নিজেদেরকে পরিচিত করত কিন্তু মুক্তারাজ সাকাফির পর তাদের মধ্যে ভিন্ন ধর্মীয় মতবাদের বিকাশ ঘটে ধীরে ধীরে বর্তমানে আমরা দেখতে পাই শিয়া মতবাদ সম্পূর্ণ একটি পৃথক ধর্ম হিসেবে আবির্ভূত হয়েছে এই সম্পর্কে পৃথক একটি পর্বে পূর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি আব্দুল ইমনে জুবাইরের সঙ্গে আরও বেশ কিছু ব্যক্তিরা এসে যোগদান করে সেই সময়টি ছিল একটি ফিতনার সময় এবং বিভিন্ন দল উপদল সৃষ্টি হচ্ছিল খারেজিদের একটি দল এসে মোখতারাজ সাকাফির সঙ্গে যোগদান করেছিল মূলত তাদের উদ্দেশ্য ছিল ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং যারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের প্রতি সহায়তা প্রদান করা এভাবে নাফি ইবনে আজরাক নামক একজন ব্যক্তি তার গোত্রকে নিয়ে মক্কায় চলে আসে আবদুল্লা ইবনে জুবাইরকে সাহায্য করার জন্য সুতরাং বিভিন্ন দল নিয়ে আবদুল্লা ইবনে জুবাইর রাজত লহু তিনি বেশ শক্তিশালী অবস্থায় ছিলেন ওদিকে ইয়াজিদের বাহিনী চৌষট্টি হিজড়ির ২৬ মোহরম তারিখে মক্কা এসে পৌঁছায় সেই বাহিনীর আমির ছিল হুসাইন ইবনে নুমায়ের আশো কুনি সে মক্কায় প্রবেশ করার চেষ্টা করে কিন্তু মক্কা চারদিক থেকে সুরক্ষিত অবস্থায় ছিল শহরের ভেতরে প্রবেশ করা তার জন্য সম্ভব ছিল না সে কিছুটা সংঘর্ষ বা লড়াইয়ের চেষ্টা করে কিন্তু এরপরেও শহরের ভেতরে ঢুকতে ব্যর্থ হয় তখন সে নির্দেশ প্রদান করে মানজানিক বা সেই আমলের ভারী পাথর নিক্ষেপকারী যে সকল যন্ত্র সেগুলো স্থাপন করার সেগুলো স্থাপন করা হলো এরপর সে হারাম শরীফের ভেতরে বা ইতুল্লার ভেতরে ভারী ভারী পাথর সেই যন্ত্রের মাধ্যমে নিক্ষেপ করতে শুরু করলো। এভাবে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন সেটা কোথায় গিয়ে পড়বে তা চিহ্নিত করা যায় না ফলে সেখানে অনেক নারী শিশু পর্যন্ত আহত হলেন এমনকি হারাম শরীফের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলো। কাবার কাছে আবদুল্লাব জুবাইরাইতানহুর একটি তাবু ছিল যেখানে যুদ্ধাহত ব্যক্তিদেরকে সেবা দেওয়া হতো সেখানে একটি অংশে একবার আগুন লেগে গেল এবং সেই আগুন ছড়িয়ে গিয়ে কাবাকে স্পর্শ করল এবং তাদের নিক্ষিপ্ত পাথর এবং আগুনের কারণে কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলো ভেঙে পড়ল যে বাইতুল্লাহ হারাম শরীফের অন্তর্ভুক্ত যেখানে কোনো ধরনের রক্তপাত করা নিষিদ্ধ অস্ত্র বের করা নিষিদ্ধ সেখানে ইয়াজিদের বাহিনী সরাসরি যুদ্ধ শুরু করল এরকম অবরুদ্ধ অবস্থায় মক্কায় খবর আসলো ইয়াজিদ মৃত্যুবরণ করেছে মাত্র তিন বছর আট মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করার পর ইয়াজিদ ইবনে মোয়াবিয়া মৃত্যুবরণ করল সেই সময় তার বয়স হয়েছিল আনুমানিক আটত্রিশ বছর ওদিকে স্বামী ইয়াজিদের পরে খলিফা নিযুক্ত করা হলো ইয়াজিদের পুত্র মোয়াবিয়াকে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ তিনি ছিলেন পরবর্তী খলিফা তিনি তার পিতার মতো ছিলেন না ঐতিহাসিকরা উল্লেখ করেছেন ইয়াজিদের পুত্র জে মোয়াবিয়া তিনি বেশ নেককার ব্যক্তি ছিলেন দিনদার ব্যক্তি ছিলেন তিনি আবু আব্দুর রহমান নামে পরিচিত ছিলেন তিনি তার জীবনভর খুবই অসুস্থ ছিলেন এবং যখন তিনি খলিফার পদে আসীন হন তখনও তিনি অসুস্থ এরপর মাত্র ৪০ দিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন অর্থাৎ তিনি তার হায়াতের শেষ সময় তখন কাটাচ্ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি থাকার কারণে খলিফার কর্মস্থলে গিয়েও হাজির হতে পারেননি মাত্র চল্লিশ দিনের সেই সময়ে তিনি বিশেষ কোনো সিদ্ধান্তও গ্রহণ করতে পারেননি এমনকি খলিফা হিসেবে সালাতের ইমামতিও করতে পারেননি যখন তার মৃত্যু ঘনিয়ে আসছিল সেই অবস্থায় শামবাসীরা তাকে অনুরোধ করলেন আপনি আপনার পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করে যান। কিন্তু জবাবে তিনি বললেন আমি এই দায়িত্ব গ্রহণের পর এই পদের মিষ্টতা যেভাবে উপলব্ধি করতে পারিনি তেমনইভাবে এর তিক্ততাও আস্বাদন করতে পারিনি তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন আমি দায়িত্ব গ্রহণ করার পর নিজেকে পেয়েছি দুর্বল অসুস্থ এবং অক্ষম অবস্থায় हमें चेहर आबूवकर जो अमर के निजुक्त कर रकम तुम्हारे माझे अमर मत एक व्यक्ति के खुजे बर करते कंतु सरकम का खुजे पाई एरपर हमें चेलम उमर जो छय सदस्य विशिष्ट एक सुरा कमिटी गठन करें सरकम एक कमिटी गठन करते क्यों सरकम छयति के मे खुजे पाई कई तुमर दायित्वशील जाके तुम उपयुक्त मन करो तावर्ती खलिफा बनाओ एभवे चल्लिस दिन पर ইয়াজিদের পুত্র মোয়াবিয়া তিনি পরবর্তী কাউকে খলিফা নিযুক্ত না করেই ইন্তেকাল করলেন এবং সেই সময়ে কেবলমাত্র একজনই খলিফা ছিলেন এবং তিনি হচ্ছেন আবদুল্লা ইবনে জুবাইর রাদি আল্লাহন হোমা এ কারণেই ওলামায়করাম তেষট্টি হিজড়ি থেকে শুরু করে আবদুল্লাবনে জুবাইরের শাহাদাত পর্যন্ত অর্থাৎ তিয়াত্তর হিজড়ি সময়কাল পর্যন্ত সময়কে সর্বসম্মতভাবে আবদুল্লাবনে জুবাইরের খিলাফত হিসেবে চিহ্নিত করেছেন এদিকে মক্কায় ইয়াজিদের মৃত্যু এবং তারপর পরবর্তী খলিফা মোয়াবিয়া ইবনে ইয়াজিদ উভয়ের মৃত্যু সংবাদ এসে পৌঁছালো সেই সময় কেবলমাত্র একজনই খলিফা তিনি হচ্ছেন আব্দুল ইবনে জুবাইর রাজি আল্লাহ তালন হুমা তখন হুসাইন ইবনে নুমায়রাস সুকুনি যে কিনা মক্কা অবরোধ করে রেখেছিল সেই ব্যক্তি সম্পূর্ণভাবে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল তার অন্তরের খবর সম্পর্কে আমরা কেউই অবগত নই কিন্তু সে তার অবস্থান পরিবর্তন করে ঘোষণা দিল আমাদের এখন কোনো আমির নেই এখন আমির এবং খলিফা হচ্ছেন আবদুল ইবনে জুবর সে বলল আমি আবদুল এবনে জুবাইরের কাছে বায়াত দিতে আগ্রহী কিন্তু সে একটি শর্ত স্থাপন করল এবং সে বলল মক্কা থেকে বেশ কিছু দূরে একটি স্থানে গিয়ে আবদুল এবনে জুবাইরকে সে বায়াত প্রদান করবে যেখানে থাকবে তার সৈন্যবাহিনী স্বাভাবিকভাবেই আবদুল এবনে জুবাইর তার সেই ঘোষণাকে বিশ্বাস করলেন না এরপর হুসাইন ইবনে নুমায়ের সুকুনি সে তার বাহিনী নিয়ে শাহামে ফেরত গেল এভাবে চৌষট্টি হিজড়ির মক্কার অবরোধের ঘটনা সমাপ্ত হলো ধীরে ধীরে উম্মার অন্যান্য অংশ থেকে থেকেও আবদুল্লাবনে জুবাইয়ের কাছে বায়াত আসতে থাকল কেবলমাত্র শামের ক্ষুদ্র একটি অঞ্চল সম্পূর্ণ উম্মা আবারও একজন একক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হল এবারে আমরা খলিফা আমিরুল মিনিন আব্দুল্লাবনে জুবাইর সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি আবদুল লেবনে জুবাইয়ের তার পূর্ণ নাম হচ্ছে আব্দুল এবনে জুবাইর ইবনুল আওয়াম ইবনুল খুয়াইলিদ ইবনে আসাদ তার কুনিয়াত বা উপনাম ছিল আবু বাকর এবং আমরা জানি তার নানা ছিলেন কে তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে যুবাইর তিনি নিজেও ছিলেন একজন সাহাবী এবং একজন সাহাবীর সন্তান তার পিতামাতা উভয়ে ছিলেন সাহাবী তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খালা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাদি ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু এবং এই খোয়াইলিদের আরেক সন্তান ছিলেন খাদিজা রাজিয়াল তাল আনহা যিনি ছিলেন উম্মুল মিনিন আবদুল্ল নেজুবাইয়া জন্মগ্রহণ করেছিলেন হিজরতের বছরে সুতরাং হিজরতের পরে যতগুলো বছর বর্ণনা করা হবে সেটাই হচ্ছে তার বয়স তিনি তিয়াত্তর হিজড়ি পর্যন্ত জীবিত ছিলেন এরপর শাহাদ বরণ করেছিলেন তার জন্মের ঘটনাটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিনি ছিলেন মুসলিমরা মদিনায় হিজরত করার পর মোহাজিরদের মধ্যে প্রথম পুত্র সন্তান मुस्लिमरा जो मदिना हिजत कर आसें तदिनार इहुदीराा गुजब रटिए दिए मुस्लिम जादुटना करी कई एखे मुस्लिम पुत्र सन्तान जन्म होना देखा गया वस्तव बेस किसू समय पर्यत मदिन आसार पर मुस्लिम घरे को पुत्र सन्तान जन्मग्रहण कराओ मृत सन्ान जन्म हिल कहे कि मानुष विश्वास करते शुरू कर लोबा इहुदीजे कथाई सत्य ता मुस्लिम अभिशाप दिए जादुटना कार्यकर कर কারণ মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পুত্র সন্তান জন্ম এগুলো হচ্ছিল না এরকম একটি সময়ে আসমার রাজিলত লহা গর্ভবতী অবস্থায় মদিনায় আসলেন এবং সেই সময়ে তার গর্ভধারণের শেষ পর্যায়ে চলছিল মদিনার উপকণ্ঠ কুবাই পৌঁছানোর পর তিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এবং সেই শিশুটি জন্মের পর মৃত্যুবরণ করল না বরং সে সুস্থ থাকল এই সংবাদে মুসলিমরা খুবই খুশি হলেন এবং তারা আনন্দের সাথে একত্রিত হয়ে মিছিল করতে করতে সেই শিশুটিকে নিয়ে আউ বকর সিদ্দিক রাজিয়ালহু অর্থাৎ শিশুটির নানার কাছে এসে হাজির হলেন আউ বকর সিদ্দিক সেই শিশুটিকে নিয়ে সরাসরি আসলেন রাসুল উল্লাহ সাল আলাইস্লামের কাছে এবং সেটি ছিল মুসলিমদের জন্য খুবই আনন্দের একটি মুহূর্ত মুসলিমরা সেই শিশুটিকে নিয়ে আউ সাথে মিছিল করতে করতে উচ্চস্বরে আল্লাহ একবার তাকবির দিতে দিতে রসুল উল্লাহ সাল্লি ইসলামের কাছে এসে হাজির হলেন সুতরাং আবদুল্লাবনী জুবাইর রানহুমা তিনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন সাহাবায়ক রাম আনন্দিত হয়েছিলেন এবং তার জন্য তাঁক বিড় দিচ্ছিলেন রসুল উহ সাল্লাহ স্লাম সেই নবজাতকের মুখে তাহানিক করলেন অর্থাৎ একটি খেজুর মুখে নিয়ে চিবিয়ে নরম করে সেই বাচ্চার মুখে দিলেন তিনি সে শিশুটির নাম রাখলেন আবদুল্লাহ এভাবে জুবাইর রাইহুর সন্তান তিনি আবদুল্লাবিনী জুবাইয়ের নামে পরিচিত হলেন আবদুল্লাবনী জুবাইয়ের তিনি দেখতে তার নানা অবকর সিদ্দিকের মতোই ছিলেন তার গালে ছিল পাতলা দাড়ি। तर समपर्के बैशव थ खुब सहसी छें शुकाले प्रथम जी शब्द उच्चारण करईफ बा तरबड़ी कारण बेड़े उठे एक एक्न योधार घरे पिता जुबैरें इसलमर श्रेष्ठ जोद्धा एक जन अब्दुल्लम ने जुबैर निजे सम्पर्केत कख तरबड़ी परबना शारिक ना मौखिक भावे अर्थात तर मुख एवं हाथ उभयटाई तरबाड़ मत चलो तीनटी विशेष गुण छो स আল্লাহর ইবাদত এবং বাগ্মিতা তিনি অত্যন্ত বাগ্মী একজন ব্যক্তি ছিলেন দৈহিকভাবেও তিনি ছিলেন খুবই শক্তিশালী শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম আবদুল্লা জুবাইরের সাহসিকতা সম্পর্কে তার শৈশব থেকে একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কিছু মানুষ এসে বায়াত প্রদান করছিলেন সেই অবস্থায় জুবাইর আলী তার সন্তান আবদুল্লাহকেও পাঠিয়ে দিলেন বায়াত প্রদান করার জন্য সেখানে অন্যান্য বাচ্চারা যখন ভয় পাচ্ছিল তখন আব্দুল্লাহ তাদেরকে ঠেলে সামনে এগিয়ে আসলেন এবং রাসুল উহ সাল্লাহ উলিয়ামের হাতে হাত রেখে বায়াত প্রদান করতে যাচ্ছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লা উলাইস্লাম এই দৃশ্য দেখে মুচকি হাসলেন এবং বললেন হাজা ইবনু আবি যেমন বাবা তেমন ছেলে শৈশবের আরেকটি ঘটনায় তার সাহসী মানসিকতার দৃষ্টান্ত ফুটে উঠেছে একদিন আবদুল্লাব জুবাইর তার খেলার সাথী বাচ্চাদের সাথে খেলছিলেন তখন সেখানে খলিফা অমর ইবনুল খত্তাপ রাদানহ অতিক্রম করে গেলেন ছোটো বাচ্চারা খলিফা আমর ইবুল খতাবকে দেখে ভয়ে এদিকে সেদিকে দৌড়ে পালাতে লাগল অমর আজ ইতলানহুর প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে সকলেই তাকে সমীহ করত এটা ছিল একটি ভক্তি মিশ্রিত শ্রদ্ধা অন্য বাচ্চারা দৌড়ে পালিয়ে গেলেও আবদুল্লাহ নিজের জায়গায় স্থির থাকলেন তিনি পালালেন না ফলে এই দৃশ্যটি সহজেই অমর রাজি নজর কাটল তিনি এসে জিজ্ঞাসা করলেন তুমি কেন অন্য বাচ্চাদের মতো দৌড়ে পালালে না আবদুল্লাহ জবাব দিলেন ইয়া আমির আল মিনিন আমি তো কোনো অপরাধ করিনি আর রাস্তাও এত শুরু নয় যে আমাকে সরে গিয়ে আপনাকে জায়গায় ছেড়ে দিতে হবে আবদুল্লি জুবাইয়ার তার এই বীরত্ব এবং সাহসিকতার দৃষ্টান্ত যুদ্ধের ময়দানে স্থাপন করেছেন তার সম্পর্কে বর্ণনা এসেছে এমনকি শিশু বয়সেও তিনি বিভিন্ন যুদ্ধে নানাভাবে অংশগ্রহণ করেছেন খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন অথচ সেই সময় তার বয়স মাত্র পাঁচ বছর এরপর দশ বছর বয়সে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং যখন ইয়ারমুখের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স ১৩ বছর শৈশবে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করলেও সংশ্লিষ্ট বিভিন্ন কাজে তিনি মুসলিমদেরকে সহযোগিতা প্রদান করতেন এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই পরবর্তীতে তিনি একজন পূর্ণাঙ্গ বীর যোদ্ধায় পরিণত হয়েছিলেন ওসমানুর ইতলাাহুর খিলাফতকালে যখন উত্তর আফ্রিকায় অভিযান পরিচালনা করা হয়েছিল তখন সেখানে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন যা সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি উত্তর আফ্রিকায় অভিযান পরিচালনাকালে তিনি একা তার সাথে অল্প কিছু ব্যক্তিদেরকে নিয়ে প্রতিপক্ষ বাহিনীর প্রধান ব্যক্তি অর্থাৎ উত্তর আফ্রিকার অঞ্চলের রাজাকে হত্যা করেছিলেন এরপর ওসমান রতলানহু নির্দেশ দিয়েছিলেন আবদুল্লাব জুবাইয়ের যেন নিজের মুখেই মদিনায় সেই বিশেষ ঘটনাটি বর্ণনা করেন এই ঘটনাগুলো সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করেছি আবদুল্লাবন জুবাইয়ের তিনি আল্লাহতালার একজন আবেদ ছিলেন ফিখের কিতাবে খুশুর অধ্যায়ে তার নাম প্রায়শই দেখতে পাওয়া যায় এর কারণ হচ্ছে তিনি অত্যন্ত খুশু খুজু সহকারে সলাৎ আদায় করতেন সলাৎ আদায়কালে মোটেও নড়াচড়া করতেন না তার সম্পর্কে বর্ণনা এসেছে এমনকি যখন তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন পাখিরা মনে করত যেন এটি একটি গাছের খুঁটি বা গাছের গুড়ি তার মাথার উপরে পাখি এসে বসে যেত তিনি তার দৈহিক শক্তিকে আল্লাহ ইবাদতের কাজে ব্যয় করতেন এমন সময়েও তিনি আল্লাহর ইবাদত করতে পারতেন যখন অন্যান্য ব্যক্তিরা হাঁপিয়ে যেত বা তা করার সামর্থ্য রাখত না একবার মক্কায় পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা গেল এবং কাবার চারপাশে প্লাবিত হল সেখানে পানি জমে গেল তখন কেউই কাবা তাওয়াফ করতে পারছিলেন না কিন্তু সেই অবস্থায় আবদুল্লাব নজুবায়ের তিনি আসলেন এবং সাঁতরে তিনি কাবা তাওয়াফ করছিলেন ইয়াজিদ এবং ইয়াজিদের পুত্র উভয়ের মৃত্যুর পর যখন আব্দুল্লাব জুবায়ের কাছে বিভিন্ন স্থান থেকে বায়াত দেওয়া হচ্ছিল তখন আমরা আগেই বলেছি হুসাইন ইবনে নুমায়ের সে সন্ধি করতে চেয়েছিল এবং সে আহ্বান করেছিল আপনিও আমার সাথে সামে চলুন কারণ সেটাই ছিল খিলাফার রাজধানী শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু আবদুল্লাবন জুবায়ের তিনি খুবই বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি ভুলেননি কিভাবে হুসাইন রাজিউল তালানহুকে হত্যা করা হয়েছিল এবং ইরাকবাসী অর্থাৎ কুফার অধিবাসীরা তারাও হুসাইনকে ডেকে নিয়ে এসেছিল কিন্তু পরবর্তীতে বিপদের মুখে তারা বিশ্বাসঘাতকতা করেছিল তাকে সম্পূর্ণভাবে একা ছেড়ে দিয়েছিল একই আশঙ্কা তিনি নিজের ব্যাপারেও করলেন ফলে তিনি হেজাজ ছাড়লেন না মক্কাতেই থাকলেন মক্কা এবং মদিনাবাসীদের সাথেই তিনি থাকলেন হুসাইন ইবনে উমায়ের তাকে রাজি করাতে না পেরে স্বামে ফেরত চলে গেল ওদিকে স্বামে মোহাবিয়া ইবনে ইয়াজিদের পর সেখানকার দায়িত্ব পালন করছিলেন দাহাক ইবনু কায়েস আল ফিহরি নামক একজন ব্যক্তি যিনি ছিলেন মোয়াবিয়া রাজিয়া তোলানুর সময়ে স্বামী নিযুক্ত পুলিশ বাহিনীর প্রধান আবদুল্লাভ নজুবাইয়ের রাজিয়াল হুমা মুসলিম উম্মার বিভিন্ন স্থানে বায়াতের জন্য সংবাদ পাঠালেন সেই অবস্থায় তিনি ছিলেন এককভাবে যোগ্য ব্যক্তি তার কোনো প্রতিযোগীও ছিল না সমকক্ষও ছিল না মিশর এবং সম্পূর্ণ আরব উপদ্বীপ আবদুল্লাভ নজুবাইয়ের কাছে বায়াত প্রদান করল ইরাকি জনগণ তাদের আমির ওবায়দুল্লাহ নজিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং তারাও আবদুল্লেবনে জুবাইরের কাছে বায়াত প্রদান করল ইরাকবাসীদের বিদ্রোহের কারণে ওবায়দুল্লাবনে জিয়াদ শামে যায় এবং সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে এভাবে ইরাক থেকে শুরু করে ইয়েমেন খোরাসান এবং শামের গভর্নর দাহাক ইবনুল কায়েস তিনিও আবদুল্লাবনে জুবাইরের কাছে বায়াত প্রদান করলেন অর্থাৎ এভাবে সম্পূর্ণ উম্মাহ আবদুল্লেবনে জুবাইরের কাছে বায়াত প্রদান করল তিনি খলিফা এবং আমিরুল মিনীন হিসেবে অধিষ্ঠিত হলেন শুধুমাত্র জর্ডান এবং শামের একটি অঞ্চল ছিল ছোট্ট একটি অঞ্চল যারা তখনও তাকে বায়াত প্রদান করেনি শামের সেই ছোট দলটি গিয়ে হাজির হলো মারওয়ান ইবনুল হাকামের কাছে মারওয়ান ইবনুল হাকাম তিনি ছিলেন ওসমান ইবন আফবান রাইজুলানহুর গোত্রীয় এবং আত্মীয় তিনি ছিলেন বন উমাইয়ার একজন সদস্য তার কাছে গিয়ে তারা সিদ্ধান্ত নিল পরামর্শের পর যে তারাও আব্দুল ইবনী জুবাইরের কাছে বায়াত প্রদান করবে তখন মারুয়ান ইবনুল হাকামের সাথে সেই প্রতিনিধি দলটি বায়াতের জন্য রওনা দিল শাম থেকে ওদিকে ওবায়দুল্লেমজাদের কাছে এই সংবাদ পৌঁছে গেল এবং সে তার পূর্বের কৃতকর্মের কারণে নিজেকে নিয়ে ভীত ছিল আতঙ্কিত ছিল সে বুঝতে পারলো সবাই যদি আবদুল্লাব জুবাইরের কাছে বায়ার প্রদান করে তাহলে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং পূর্বের অপরাধের জন্য শাস্তি প্রদান করা হবে কাজে সে তরিঘরি করে সেই প্রতিনিধি দলের কাছে গেলো এবং তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা কোথায় যাচ্ছ তারা বলল আমরা আবদুল্লাব জুবাইরের কাছে বায়াত প্রদান করতে যাচ্ছি তখন সে মারওয়ানিবুল হাকামকে তিরস্কার করল এবং বলল সুবাহান আল্লাহ আপনি আবু খুবয়েবের কাছে অর্থাৎ আবদুল্লার কাছে বায়াতের জন্য রাজি হয়ে গেলেন অথচ আপনিই তো আব্দে মানাফের বংশধরদের নেতা আপনারই তো খিলাফতের প্রতি অধিকার বেশি এভাবে সে মারওয়ান ইবনুল হাকামকে খিলাফতের জন্য উদ্বুদ্ধ করতে লাগলো তাকে ফুসলাতে লাগলো শেষ পর্যন্ত মারওয়ান ইবনুল হাকাম তার মনোভাব পরিবর্তন করল সিদ্ধান্ত পাল্টে ফেললো। এবং স্বামীর কিছু লোক তারা মারওয়ান ইবনুল হাকামের কাছে বায়াত প্রদান করলো এভাবে উমাইয়া শাসনের দ্বিতীয় পর্যায় শুরু হলো मुआबिया रितोलानुर पुत्रिदिदर याजीद, पुत्र मुआबिया मात्र तीन पुरुष पर्त छथम पर्यापर द्वित पर्या शुरू हो मार इब्न हाकाम मध्यमे उमाइया खिलाफा सम्पर्मा जी ये परवर्ती चारश बस पर्त अर्थात इंगरेजी एक हज़ार पंचाश साल पर्तंत परवर्ती जो खलिफा एसे तरा सक मारवान इब्दुल हकाम वंशधर यिद निजे मृत्युबरण कर बस बयस यार पुत्र मुआविया इबनी यािद से मात्र चल्लिस दिन माथाय मृत्युबरण कर ফলে অবশিষ্ট ছিল ইয়াজিদের আরেক পুত্র খালিদ যে ছিল অল্পবয়স্ক ফলে তাকে শাসন কাজের উপযুক্ত মনে করা হতো না এমতাবস্থায় বনউমাইয়ের মধ্যে থাকা বিশিষ্ট ব্যক্তি মারোয়ান ইব্দুল হাকাম সে ক্ষমতা গ্রহণ করলো এবং মারোয়ান ইব্দুল হাকাম পরবর্তীতে ইয়াজিদের বিধবা বিয়েও করে নিয়েছিল মারোয়ান ইবনুল হাকাম মাত্র নয় মাস ক্ষমতায় টিকেছিল এরপর সে মৃত্যুবরণ করে এবং মারোয়ান ইবনুল হাকামের পর স্বামী ক্ষমতায় আসে আব্দুল মালিক ইবনে মারোয়ান এবং মূলত এই ব্যক্তি পরবর্তী उमैइया खिलाफतर प्रकृत प्रतिष्ठा आब्दुल मालिक इब्ने मारान एकाधारे एक बचर पर्त क्षमत छेंत्यंत दापटर संगे राष्ट्रपरचाल करो तरह शासनामल प्रथम सत बचर आब्दुल जुबैर संगे जुद्ध ए विवाद अतिक्रांत होवर्ती तरवा चौदह बचर ठीक एक सम्पूर्ण मुस्लिम जहाान शासन कर आलोचन उमैइया खिलाफा सम्पर् दीर्घ आलोचना का परिसर बहरे तब संक्षेपे কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয় উমাইয়া খিলাফা তারা ইসলামী রাষ্ট্রসীমাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিল যার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত ইতিহাসে দেখতে পাওয়া যায় না খুলাফায় রাশি দিনের সময়ে ইসলামী খিলাফার সীমানা ছিল কেবলমাত্র আরব শাম মিশর এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ যদিও এর বাইরে খোরাস্তান এবং আফ্রিকার কিছু অঞ্চল খিলাফার অন্তর্ভুক্ত ছিল কিন্তু সেটা খুব দীর্ঘ বা বিস্তৃত অঞ্চল ছিল না কিন্তু বন উমাইয়ার যারা খুলিফা ছিলেন তারা তাদের শাসনকে বিস্তৃত করতে সক্ষম হন ঐতিহাসিকদের ভাষায় তারা একটি বিন্দুকে বৃত্তে পরিণত করলেন এবং বুধবুথকে একটি সাগরে পরিণত করলেন সেই সময়ে ইসলামী খিলাফার বিস্তার ছিল একদিকে একদিকে আফ্রিকার শেষ সীমানা উত্তর আফ্রিকার শেষ সীমানা পর্যন্ত মরক্কোর প্রান্ত পর্যন্ত অর্থাৎ মাগ্রেবের সম্পূর্ণ অঞ্চল ইসলামী খিলাফার অধীনে চলে আসে এরপর তারা সমুদ্র পাড়ি দিয়ে স্পেনকেও ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন দিকে পূর্ব দিকে সিন্ধু কাবুল ফার্গানা अर्थात सेंट्रल एशियार से सकल एलिका सेगुलो जय चीन पर्त इसलमी खिलाफर पता उड कर और उपर दिखे ता रोम साम्राज्यर भेतरे अग्रसर हुए कन्स्टान्टोलर प्राचीर पर्त पोच भूमध्य सागर से द्वीपगुला अधिकार करार मध्य छो स्रीट रोडेशिया इत्यादि मोट कथा तत्कालीन उमैया खिलाफर सामने पूर्व पश्चिम उत्तर दक्षिण आरब आजम तुर्की ततारी चीना भारतीय সমস্ত জাতিগোষ্ঠী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এক বিশাল ভূখণ্ড তাদের খিলাফার অধীনে চলে আসে বাইয়াদ গ্রহণের পর মারুয়ান ইবনুল হাকাম কিভাবে নিজেকে খলিফা হিসেবে এসে আমি অধিষ্ঠিত করেছিল এবারে আমরা যাচ্ছি সেই সকল বর্ণনার দিকে এদিকে মারুয়ান ইবনুল হাকাম তার অনুসারীদের প্রতি বার্তা পাঠায় তারা এসে একত্রিত হয় ফলে সে বারো হাজার একটি বাহিনী গঠন করতে সক্ষম হয় এবং সেখানে তখন সামের যিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন দাহাক ইবনে কায়েস তিনি ছিলেন আবদুল এবনে জুবাই রায় তানহুর প্রতি অনুগত তার বিরুদ্ধে মারওয়ান ইবনুল হাকাম যুদ্ধ করতে শুরু করে দামাসকাসের চার বা পাঁচ মাইল উত্তর পূর্বে তাদের মধ্যে সংঘাত হয় এবং সেখানে সেই যুদ্ধ প্রায় ২০ দিন স্থায়ী ছিল শেষ পর্যন্ত মারওয়ান ইবনুল হাকাম তার অনুসায়ীদেরকে নিয়ে বিজয় অর্জন করতে সক্ষম হয় ওবায়দুল লেবনে জিয়াদ দাহাকের বাহিনীর ভেতর ফিতনা বিস্তার করতে সক্ষম হয় ফলে তাদের ঐক্য নষ্ট হয়ে যায় এবং তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে ফলে খুব সহজেই তাদেরকে পরাজিত করা সক্ষম হয় এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি মারওয়ান ইবনুল হাকাম শামের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সফল হল মারওয়ান মাত্র নয় মাস শাসন ক্ষমতায় ছিল এবং সে তার জীবদশাতেই তার পুত্র আব্দুল মালিককে পরবর্তী আমির নিযুক্ত করে গিয়েছিল ওদিকে হিজরি ৬৪ সালের পর অর্থাৎ ৬৫ সালে সুলাইমান ইবনেসদ নামে একজন ব্যক্তি ইরাক থেকে আত্মপ্রকাশ করেন এবং তার অনুসারীদেরকে ইতিহাসে নামকরণ করা হয়েছে আত্মাওয়া বিন হিসেবে আত্তাউ বিন অর্থাৎ তারা এর আগে যখন কিনা হুসাইন রাজদুল তালহুকে একা ছেড়ে দিয়েছিল তারা সেই বিষয়ের জন্য আল্লাহ তাল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে তারা বলছিল আমরা হুসাইনকে একা ছেড়ে দিয়েছি তাকে পরিত্যাগ করেছি এই আমরা আল্লাহর কাছে তওবা করি এবার আমরা হুসাইনের হত্যাকারীদেরকে হত্যা করে সেই বিষয়ের প্রতিশোধ নিতে চাই এভাবে তারা শামের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন তাদের উদ্দেশ্য হুসাইনের হত্যাকারীদেরকে হত্যা করা আল মুখতার রাস্তা কাফি সেও এই সময়ে ইরাকে কুফায় গিয়ে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার পর হিজড়ি পঁয়ষট্টি শনে সে আবদুল্লাবনে জুবাইরের কাছ থেকে বায়াত উঠিয়ে নেয় এবং সে দাবি করতে শুরু করে যে সে মোহাম্মদ ইবনুল হানাফিয়াকে বায়াত প্রদান করেছে হঠাৎ করে সেই তার অবস্থার পরিবর্তন করে মুখতার হাস্তা কাফি সে রাসুল্লা সাল্ল্লাহ আলহস্লামের হাদিস অনুসারে সেই সাকিব গোত্র থেকে আত্মপ্রকাশকারী মিথ্যাবাদী ব্যক্তি ওদিকে মুহাম্মদ ইমনুল হানাফিয়া তিনি মুখতারের কার্যক্রমকে অস্বীকৃতি জানান তিনি নিজেকে তাদের থেকে সম্পর্ক মুক্ত ঘোষণা করেন গুফায় যারা আলী রাজি উল্লাহুর অনুসারী ছিল তারা মুখতারকে অনুসরণ করতে শুরু করল মুখতার নিজের বাহিনীকে একত্রিত করতে এবং বলতো আমি মোহাম্মদ ইবনুল হানাফিয়ার অনুগত এবং তিনি মাহাদি এভাবে সে নিজের কাছে মানুষদের বায়াত আহ্বান করত অথচ মোহাম্মদ ইব্দুল হানাফিয়া তিনি বায়াত দিয়েছিলেন আব্দুল্লা এমনে জুবাইরের প্রতি এভাবে কুফাতে আবদুল্লাবনে জুবাইরের খিলাফতকালে আরেকটি নতুন ফিতনা আত্মপ্রকাশ করতে শুরু করল শেষ পর্যন্ত আব্দুল্লা এমনে জুবাইরের ভাই মুসা ইবনে জুবাইর তাদেরকে দমন করেছিলেন সেই বিষয়ে বর্ণনা আরেকটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি শামের পরিস্থিতির দিকে শামের ওই সকল অঞ্চলে মারুয়ান ইবনুল হাকাম সে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হল এবং সে সিদ্ধান্ত নিল ইরাকের বিদ্রোহ দমন করবে সে কুফা এবং ওই সমস্ত অঞ্চলে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল এদিক থেকে আবদুল্লাবনে জুবায়র তিনিও তার ভাই মুস্তাব ইবনে জুবাইরকে কুফার বিদ্রোহ দমনের জন্য বাহিনী সহকারে পাঠাতে চাইলেন মুস্তাব তিনিও একজন যোদ্ধা ছিলেন এবং একই সঙ্গে তিনি ছিলেন মিশরের গভর্নর ইরাকের সমস্যা সমাধান করার জন্য তিনি মিশর ত্যাগ করলেন ওদিকে মারওয়ানের কাছে এই সংবাদ পৌঁছে গেল সেও তার বাহিনী নিয়ে ইরাকের দিকে অগ্রসর হতে আগ্রহী ছিল কিন্তু যখন সে দেখল মিশর থেকে মিশরের গভর্নর চলে গেছেন ইরাকের বিদ্রোহ দমন করতে তখন সে বলল তাহলে আমার কেন ইরাকে যাওয়া দরকার সুতরাং সে চাইছিল মোসলাব এবং মুখতার তারা পরস্পরের সাথে লড়াই করুক এবং মাঝখান থেকে এসে মিশর দখল করে নেওয়ার চিন্তা চিন্তাভাবনা করল কেননা মিশর সেই সময় ছিল খালি কাজী মারওয়ান এব্দুল হাকাম অনেকটা ফাঁকা মাঠে বা বিনা চ্যালেঞ্জে মিশর দখল করে নিল সুতরাং শামের পর মিশর চলে গেল মারওয়ান এব্দুল হাকামের অধীনে এদিকে মোসাহাব ইবনে জুবাইর তিনি ইরাকে পৌঁছালেন সেই দিন ছিল জুমার দিন শুক্রবার এবং লোকেরা মুসাবের আকৃতি দেখে বিস্মিত হচ্ছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণন অনুসারে তিনি ছিলেন খুবই স্থুল দেহের অধিকারী একজন ব্যক্তি কোথাও বসলে প্রায় জনের সমপরিমাণ জায়গা দখল করে বসতেন এতটাই বিশাল আকৃতির ছিলেন মুসা ইবনে জুবাইয়ের তিনি মিম্বরে উঠলেন এ সময় তার মুখমণ্ডল ঢাকা ছিল এরপর তিনি বসলেন এবং বেশ কিছু সময় চুপচাপ থাকলেন এরপর মুখের আবরণ সরিয়ে নিলেন এবং বললেন আমি মুসাহাব ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে জুবাইরের বার্তাবাহক যে আমাকে অমান্য করবে সে নিহত হবে মুসাব সেই বিদ্রোহ দমনে খুবই কঠোর প্রকৃতির ছিলেন এদিকে উবায়দুল্লাহ ইবনেজিয়াদ যে কিনা ইরাকবাসীদের বিদ্রোহের মুখে সেখান থেকে বহিষ্কৃত হয়েছিল সে সিদ্ধান্ত নিল সে আবারও ইরাককে নিজের কর্তৃত্বে আনবে সুতরাং সেই সময় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত ছিল তাও আবিন সেই বাহিনী হুসাইনকে বিপদের মুখে সাহায্য না করার কারণে অনুশোচনে আক্রান্ত ছিল তারা উবায়দুল্লাবনে জিয়াদের ইরাকে আক্রমণের সিদ্ধান্তের খবর পেল। এবং তারা হুসাইনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওবায়দুল্লাবনে জিয়াদের বিরুদ্ধে বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু শেষ পর্যন্ত আত্মাওয়িনরা মারাত্মক যুদ্ধ করার পরেও উবায়দুল্লাবনে জিয়াদের কাছে পরাজয় বরণ করল কেউ কেউ বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল আবার তাদের কেউ আল মুখতারা জাকাফির কাছে এসে যোগদান করল পর মুখতার বের হয়ে পড়ল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মোকাবেলা করতে শেষ পর্যন্ত মুখতারের বাহিনীর হাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পরাজয় ঘটল এবং মুখতার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের শিরুচ্ছেদ করল এবং শেষ পর্যন্ত তার মাথা কেটে ঠিক সেই একই জায়গাতে অর্থাৎ কুফায় নিয়ে আসা হলো যেখানে কিনা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয়েক বছর আগে হুসাইন রাজিয়ত লুর মাথা শিরুচ্ছেদ করেছিল এর মধ্যেই স্বামে মারওয়ান ইবনুল হাকাম মৃত্যুবরণ করল এরপর শ্যাম এবং মিশরের কর্তৃত্ব আসলো তার ছেলে আব্দুল মালিক ইবনে মারোয়ানের হাতে এরপর মুখতার কাফি সে কুফাতে আরেকটি বিদ্রোহ নেতৃত্ব দিল এবং এই বিদ্রোহ পরিচালনা করা হয়েছিল হুসাইন রাজিয়ানহুর শিরচ্ছেদকারী সীমার ইবনেজুল যৌসানের বিরুদ্ধে মুখতার তার বাহিনী প্রস্তুত করল এবং খুব সহজেই সীমারের বাহিনীকে পরাজিত করতে বিধ্বস্ত করতে সক্ষম হলো এবং সীমার নিহত হল ওই যুদ্ধে সাদ ইবনে আবিহকাসের পুত্র ওমার সেও নিহত হলো। ওমার ইবনে সাদ তিনিও ছিলেন ওবায়দুল্লা ইবনে জিয়াদের সেই বাহিনী সদস্য যারা কিনা কার্বালায় হুসাইন রাজিউল্লানহুকে অবরুদ্ধ করেছিলেন যদিও ওমার ইবনে সাদ হুসাইন রাজিউল্লানহুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেননি কিন্তু আবার তাকে বিপদের মুখে সাহায্যও করেননি সুতরাং তিনিও সেই অপরাধের দায় এড়াতে পারেন না মুখতারের বাহিনী এই সকল অভিযানের পর উত্তর ইরাকের নিয়ন্ত্রণ নিজেদের অধীনে আনে আর অপরদিকে দক্ষিণ ইরাক ছিল মুসাব ইবনে জুবাইরের অধীনে সাতষট্টি হিজড়িতে মুখতারের সাথে মুসআবের যুদ্ধ বাধে মুসাহাব তাকে পরাজিত করলেন এবং নিজেকে নবী দাবিকারী সেই ব্যক্তি অর্থাৎ মুখতার সাকাফি সেই মিথ্যাবাদীর মাথা কর্তন করতে সক্ষম হলেন তার শিরচ্ছেদ করার পর আবারও কুফার প্রাসাদে সেই মাথা কেটে নিয়ে আসা হলো যেখানে এর আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কর্তৃত্ব মস্তক নিয়ে আসা হয়েছিল এভাবে ইরাকের বিদ্রোহ দমন হলো এবং মুসাহ ইবনে জুবায়ের তখন ইরাকের শাসন কর্তৃত্ব লাভ করলেন তিনি সম্পূর্ণ ইরাকের উপর আবদুল্লাহ ইবনে জুবাইয়ারের অধীনে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন সুতরাং তখন ছিল কেবল দুইটি শক্তি একদিকে ছিল বানুমাইয়া যাদের অধীনে ছিল মিশর এবং শাম আর ইসলামী খিলাফার অন্যান্য অংশ ছিল আবদুল্লা ইবনে জুবায়ের অধীনে এমন অবস্থায় আবদুল মালিক ইবনে মারোয়ান তিনি একটি বাহিনী নিয়ে ইরাকের উদ্দেশ্যে বের হয়ে আসলেন এবং তিনি গিয়ে মুসাহাব ইবনে জুবায়রকে পরাজিত করতে সক্ষম হলেন এরপর মুসাহাব ইবনে জুবাইরের শিরোচ্ছেদ করা হলো এবং তার কর্তৃত্ব মস্তক নিয়ে আসা হলো সেই কুফার প্রাসাদে যেখানে কিনা এর আগে নিয়ে হয়েছিল মুখতারের কর্তৃত মস্তক এবং এই বিষয়টি খুবই আশ্চর্যজনক ইতিহাসে ঐতিহাসিক বর্ণনায় এই সম্পর্কে একটি আশ্চর্যজনক বর্ণনাও দেখতে পাওয়া যায় জনৈক প্রত্যক্ষদর্শী তিনি বলছেন আমি কুফার প্রাসাদে প্রবেশ করেছিলাম এবং দেখেছিলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে হুসাইন ইবনে আলী রাদি আল্লাহ তাল্লা আনহুমার কর্তৃত মস্তক সেটা ছিল নির্দিষ্ট জায়গায় রাখা এর কিছুদিন পর আবারও আমি কুফার প্রাসাদে প্রবেশ করলাম এবং দেখলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে মুখতারাজ সাকাফির সামনে এর কিছুদিন পর আবারও সেই প্রাসাদে প্রবেশ করলাম এবং দেখলাম মুখতারাজ সাকাফির কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে মুসলাব ইবনে জুবাইরের সামনে আবারও কিছুদিন পর সেই প্রাসাদে আমি যখন ঢুকলাম তখন দেখলাম মুসলাহ ইবনে জুবাইরের কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সামনে অর্থাৎ একের পর এক ক্ষমতার পালাবদল হচ্ছিল ইরাকের সেই অঞ্চলে এবং সব কিছুই ঘটছিল মাত্র মাত্র কয়েক বছরের ব্যবধানে আবদুল ইমনি জুবাইর আদি আল্লাহান হুমার খিলাফতকালে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তিনি কাবাকে তার মূল বা আদি আকৃতিতে ফিরে এনেছিলেন এটি চৌষট্টি হিজরি সালের ঘটনা কুরাইশরা যে কাবা নির্মাণ করেছিল এটা মূল আকৃতিতে ছিল না অর্থাৎ ইব্রাহিম আল্লাহিসাম যে আকৃতিতে নির্মাণ করেছিলেন কুরাইশরা পুনর্নির্মাণ করার সময় সেখানে কিছু রদবদল করেছিল আবদুল্লাহ মেজুবাইয়ের তিনি এই হাদিসটি জানতেন কারণ তার খালা ছিলেন আইসা রাদি আল্লাহু তাল্হনহা এবং আইসা রাজি আল্লাহ তালহা তিনি সরাসরি রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছ থেকে কাবার মূল আকৃতি সম্পর্কে সেই হাদিসটি শুনেছিলেন আইসা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেছেন रसूल्लामें जदि तुम्हार सम्प्रदायर लोक नौ मुस्लिम ना हतो ताली भेगे फिलतम एजा हाथीमें क्बार भेतरे नहीं आसतम ए तरटी दरजा निर्माण करतम एक पूर्व दिखे और एक पश्चिम दिखे एक दिए मानुष प्रवेश करत और दिए बेर होते दरजाटी के मटर समतले कर दाम तुम्हार सम्प्रदायर लोक दरजाटी उचू को तैरि कर যেন তারা জাকি ইচ্ছা ঢুকতে অনুমতি দেয় আর জাকি ইচ্ছা ঢুকতে নিষেধ করতে পারে আবদুল্লেব নিজুবাইয়ের এই হাদিসটি জানতেন ফলে চৌষট্টি হিজড়িতে তিনি কাবাকে তার পূর্বের আকৃতি বা মূল আকৃতিতে নির্মাণ করলেন এরপর তিয়াত্তর হিজড়িতে যখন হাজ্জাসবিন ইউসুফ কাবা আক্রমণ করেছিল এবং মক্কা অবরোধ করা হয়েছিল সেই যুদ্ধের কারণে কাবার উত্তর দিকের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অংশ ভেঙে যায় তখন পুনর্নির্মাণের সময় আবারও হাতিমকে কাবা ঘরের ভেতর থেকে বের করে নিয়ে আসা হয় আবারও দুইটি দরজার বদলে একটি দরজা নির্মাণ করা হয় এবং সেটা মাটি থেকে বেশ উঁচুতে পশ্চিম দিকে দরজাটি বন্ধ করে দেওয়া হয় এবং এভাবে আজ পর্যন্ত রয়েছে আবদুল্লা ইবনে জুবাইরের শাহাদাতের পর তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ান তিনি এভাবে কাবাকে কুরাইশদের নির্মিত আকৃতিতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওলামায় কেরম বলেছেন হয়তো তিনি রাসুল্লাহ সাল্লামের সেই হাদিসটি জানতেন না এক সময় যখন তিনি সেই হাদিসটি জানলেন তখন বললেন যদি আমি কাবাকে আগের আকৃতি অর্থাৎ আবদুল ইবনে জুবাইয়ের যে আকৃতিতে নির্মাণ করেছিলেন যে আকৃতিতে পুনর্নির্মাণ করেছিলেন সেভাবেই রেখে দিতাম তাহলে সেটাই উত্তম হতো পরবর্তীতে আব্বাসীয় খিলাফা যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় খলিফা আল মাহাদি ইবনুল মানসুর তিনি তৎকালীন ইমাম মালিক কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন অর্থাৎ কাবাকে কোন আকৃতিতে রাখা হবে মূল আকৃতিতে ফিরিয়ে নেওয়া হবে কি না তখন ইমাম মালিক বলেছিলেন একের পর এক শাসকের হাতে কাবাঘর খেলার সামগ্রীতে পরিণত হোক এটা আমি চাই না অর্থাৎ তারা ইচ্ছামতো কাবা কি ভাঙবে গড়বে এটা যেন না হয় তিনি সেই মতামত দিলেন ফলে তখন থেকে কাবা সেভাবেই রয়ে গেছে যেভাবে আমরা বর্তমানে দেখতে পাই আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাহিনী ইরাকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর মনোযোগ প্রদান করল মক্কার দিকে যা ছিল আব্দুল ইবনে জুবাইরের খিলাফতের রাজধানী কিন্তু লোকেরা মক্কায় গিয়ে যুদ্ধ করতে আগ্রহী ছিল না স্বামের বাহিনী রাজি হলো না ইরাকের লোকজন তারাও প্রত্যাখ্যান করল এমনকি সকল বাহিনীই হারাম শরীফ বাইতুল্লার উপর অভিযান পরিচালনা করতে প্রত্যাখ্যান করল এমত অবস্থায় উত্থান ঘটলো আরেকজন ব্যক্তি যিনি ইতিহাসে একজন কুখ্যাত জালিম হিসেবে পরিচিত তিনি হচ্ছেন মুবির হাজ্জাসবিন ইউসুফ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যাকে সাকিফ গোত্রের সেই ধ্বংসকারী নরহত্যাকারী ব্যক্তি মুবির হিসেবে বর্ণনা করেছেন সেই ঘটনার আগ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ বিশেষ পরিচিত কোনো ব্যক্তি ছিল না কিন্তু আবদুল্লা ইবনে জুবাইরের উপর অভিযান পরিচালনা করা এবং তাকে হত্যা করার মাধ্যমে সে খ্যাতি লাভ করেছিল সে আবদুল মালিক এমনি মারো কাছে গিয়ে বলল আমি রাজি আছি আমি তৈরি আছি আমি চাই আবদুল্লা এমনি জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং সে কসম করে বলল আমি তাকে আপনার কাছে নিয়ে আসব আল্লাহর কসম সে আমার কাছ থেকে পালাতে পারবে না আব্দুল মালিক যখন দেখলেন হাজ্জাজ বেশ দৃঢ় তখন তিনি তাকে সেনাবাহিনীর দায়িত্ব প্রদান করলেন এবং সে বাহিনী নিয়ে সরাসরি মক্কা অবরোধ করল পথিমধ্যে সে তায়েফে থামলো কারণ সে ছিল সাকিফ গোত্রের সদস্য এ কারণেই তাকে বলা হয়ে থাকে হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি সেখান থেকে সে আরও সৈন্য সামন্ত জোগাড় করলো এবং এরপর মক্কায় অবরোধ শুরু করলো এবং এটাই হচ্ছে ইতিহাসে দ্বিতীয়বার মক্কা অবরোধের ঘটনা যা ঘটেছিল বাহাত্তর হিজড়ির জিলহজ মাস থেকে শুরু করে তিয়াত্তর হিজড়ির জুমাদা আল আউয়াল সেই মাস পর্যন্ত এই সময় আব্দুল মালিকিবনে মারোয়ান আরেকটি বাহিনী পাঠিয়েছিলেন যেটা মদিনার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই বাহিনী মদিনার উপর কর্তৃত্ব দখল করে এবং এরপর তারা এসে যোগদান করে হাজ্জাজ বিন ইউসুফের সাথে সেই সময়টি ছিল হজের সময় লোকেরা হজের জন্য কাবার দিকে আসছিল হাজ্জাজ সেও হজ করতে চেয়েছিল কিন্তু আবদুল্লাহ নিজুবায়ার তাকে স্বাভাবিকভাবেই বাধা প্রদান করলেন তিনি বললেন আমি তোমাকে বিশ্বাস করি না কারণ তুমি যদি এখানে প্রবেশ করো তাহলে তুমি এখানে আক্রমণ করবে হাজাজ আরাফতে নিয়ন্ত্রণ দখল করলো। ফলে আব্দুল্লেম নেজুবাইয়ের সেই বছর হজ করতে পারলেন না আবার হাজ্জাজ সেও কাবার ভেতর প্রবেশ করতে পারল না কিন্তু অন্যান্য লোকেদের হজের অনুমতি ছিল এবং হজ মৌসুম শেষ হওয়ার পর অবরোধ জোরদার করা হলো এমনকি খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলো সুতরাং একটি পূর্ণ অবরোধ আরোপ করা হলো এবং যারা মক্কাবাসী ছিলেন তারা অবরোধ হয়ে পড়লেন কেউ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে আসতে পারছিলেন না এরপর অবরোধের চূড়ান্ত পর্যায়ে তারা মিনজানিক বা ভারী পাথর নিক্ষেপকারী সেই যন্ত্রটি স্থাপন করল এবং তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো একদিকে দুর্ভিক্ষ অনাহার অবরোধ আরেকদিকে তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে পাথর নিক্ষেপ করা হচ্ছে ফলে লোকেরা তাদের মনোবল হারিয়ে ফেলতে লাগলো অনেকেই দলছুট হতে লাগলো বিক্ষিপ্ত হতে লাগলো সেই সময়টি ছিল মাক্কাবাসীদের জন্য অত্যন্ত কঠিন একটি সময় এর মধ্যে একবার একটি পাথর এসে গাবায় আঘাত করল এবং এর কিছু অংশ ভেঙে গেল ফলে হাজ্জাজের বাহিনীর লোকেরা মারাত্মক ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল তারা আতঙ্কিত হয়ে বলছিল আমরা কাবায় আঘাত করেছি কিন্তু হাজ্জাজ তাদেরকে ধরে রাখার জন্য বলছিল তোমরা তো এটা ইচ্ছাকৃতভাবে কর এবং সেই রাতে আরেকটি ঘটনা ঘটল আঁকা অন্ধকার হয়ে গেল এবং একটি বজ্রপাত হলো এবং যেই গুলতিটি কাবায় আঘাত করেছিল সেটি বজ্রপাতের কারণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। তার আশেপাশে আরও সতেরো জন মানুষ মৃত্যুবরণ করল ফলে হাজ্জাজের বাহিনীর ভেতরে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল অনেকে দল করতে শুরু করলো এবং বলল তুমি কি চাও আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি এখানে এমন কেউ নেই যে আল্লাহর ঘরের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আমরা আর তোমার সাথে থাকতে আগ্রহী নই কিন্তু হাজ্জাজ বলল আমি এই এলাকা খুব ভালোভাবেই চিনি এটি হচ্ছে বজ্রপাত প্রবণ একটি এলাকা কাজে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয় শুধুমাত্র আমাদেরকে নয় এমন এমনকি প্রতিপক্ষের উপরেও এই বজ্রপাত আঘাত হানতে পারে কিন্তু লোকেরা এটা তাদের তাদেরকে নয় কেবলমাত্র আমাদেরকেই আঘাত করেছে এরকম সময়ে আল্লাহর নির্ধারিত তাকদির অনুসারে আরেকটি বদ্রপাত হলো এবং এটা আঘাত করল আবদুল্লাবনে জুবাইরের বাহিনীর উপর ফলে আবদুল্লাবনে জুবাইরের কয়েকজন সৈনিক তারা নিহত হলেন হাজের বাহিনী যখন এই ঘটনা দেখল তখন তারা কিছুটা শান্ত হল এবং আবারও পুনরায় মক্কার উপর অবরোধে ব্যস্ত থাকল অবরোধের সেই সময় মক্কাবাসীদের জন্য অত্যন্ত কঠিন ছিল তারা ধীরে ধীরে আবদুল্লাবনে জুবাইরের বাহিনীর থেকে দল ছুট হতে বাধ্য হলেন এমনকি আবদুল্লাবনে জুবাইরের নিজের দুই পুত্র হামজা এবং হুবায়েব তারাও দল ত্যাগ করলেন এবং হাজরাজের কাছে গেলেন এবং নিরাপত্তা চাইলেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো আবদুল্লা ইবনী জুবাইরের দুই সন্তানের অধীনে প্রায় দশ হাজার ব্যক্তি ছিলেন তারাও গিয়ে হাজ্রাজের কাছে আত্মসমর্পণ করলো ফলে আবদুল্লা ইবনে জুবাইর এবং তার অন্য সংখ্যা খুবই অল্প হয়ে গেল বাস্তবে তারা একা হয়ে পড়লেন তারা হারামের ভেতর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন এবং সেই সময়ে হারামের দেয়াল ছিল নিচু প্রায় একজন মানুষের সম পরিমাণ উচ্চতা বিশিষ্ট এরকম অবস্থায় হাজ্জাজ তার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করল এবং আবদুল্লা ইবনে জুবাইরকে ঘিরে ফেললো। ওদিকে যখন লোকেরা আবদুল্লাবনে জুবাইরের বাহিনী ত্যাগ করছিল সেই অবস্থায় তিনি শেষবারের মতো তিনি তার মা আসমা রাদি আল্লুতাল সাথে সাক্ষাৎ করতে গেলেন এবং মাতা পুত্রের সেই শেষ সাক্ষাৎ তাদের সেই সংলাপ ইতিহাসে অবিস্মরণীয় ত্যাগের এক নজির হয়ে আছে আসমা তখন বার্ধক্যে পৌঁছে গেছেন তিনি প্রায় একশো বছর বয়সে তখন অবস্থান করছেন তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন আবদুল্লা এসে মায়ের কাছে সালাম বিনিময় করলেন এবং এরপর আসমা জানতে চাইলেন হাজরাজের বাহিনী যখন মানজানিক দিয়ে তোমাদের উপর পাথর নিক্ষেপ করছে মক্কার বাড়িঘর প্রকম্পিত করে ফেলছে এইরকম মুহূর্তে তোমার আগমনের কি উদ্দেশ্য তুমি কেন এসেছ आब्दुल्ला परामर्श करते आसमा जानते चाहें परामर्श कीसर विषय आब्दुल्ला साथी हजर भय अथवा प्रलोभनर कारण विपदे मध्य फेले चले ग एमकी हमारान परिवार लोक के तग करते मात्र अल्प किचु लोक अवशिष्ट रे त्यवस जत बे हा क्या हजजाजर बरुद्धे एक दुई घंटार बेसि किचुते ही टिकते এদিকে উমাইয়ারা প্রস্তাব পাঠাচ্ছে আমি যদি আবদুল মালিক ইবনে মারওয়ানকে খলিফা বলে মেনে নেই তার কাছে বায়াত প্রদান করি অস্ত্র পরিত্যাগ করি তাহলে পার্থিব যত সুখ আমি চাইব সবই তারা আমাকে দেবে এমত অবস্থায় হে আম্মা যান আপনি আমাকে কী পরামর্শ দিচ্ছেন আবদুল্লার এই কথা শুনে আসমা কিছুটা উচ্চ বললেন এটা তোমার একান্তই নিজের সিদ্ধান্ত তুমি তোমার নিজের সম্পর্কেই ভালো জানো যদি তোমার দৃঢ় থাকে তুমি হকের উপরে রয়েছ মানুষদেরকেও হকের দিকে আহ্বান করেছো ता जरा तुम्हार पता नीचे शहदात बरण करे तुम्हें तर मतो अटल थो और जी तुम्हें दुनिया सुखे प्रत्याशी थको तालो तुम्हें एक निकृष्ट मानुष तुम्हें निजे के ध्वस कर ले तुम लोकेद के ध्वस कर ले कसमालान तुम्हें पुरुष मत जुद्ध करो मृत्यू भय कोपमान सह्य करो ना अपमानजनक जीवन चेय सम्मान साघत खेल मृत्युबरण अनेक उत्तम तुम शहीद हम ही खुशी हब আর যদি তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রত্যাশী হও তাহলে তোমার থেকে নিকৃষ্ট আর কে আছে তুমি যদি ভেবে থাকো তুমি একা হয়ে গেছো এবং আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই তাহলে এই পদ্ধতি কোনো সম্মানিত ব্যক্তির নয় কত কতদিনই বা তুমি বেঁচে থাকবে সুনাম এবং সুখ্যাতি নিয়েই যদি মৃত্যুবরণ করতে পারো তাহলে তাতেই আমি সান্ত্বনা খুঁজে পাব। আবদুল্লা বললেন তাহলে আজ আমি অবশ্যই শাহাদ বরণ করব। আসমা বললেন স্বেচ্ছায় হাজের কাছে আত্মসমর্পণ করবে এবং बनु उमईार छकारा तुम्हाराथा नहीं खेलते शहीद हवई उत्तम आब्दुल्ला भय पासी कंतु तरा नाना भावे शस्ति देर हाथ पा काटबे अंग प्रत्यंग विच्छिन्न कर देह विकृति घटाबा हे हमारे निहत हवार मानुषर भयर किबे छागल चामड़ा छिलार समय कोष पाए मेर एक कथा शुने आब्दुल्ला इब्ने जुबैर मुखमंडल उज्जवल हो उठल हे हमारुण्यवती माँ आपनर सुमहान मर्यादा और कल्याणमय होक ये संकटमय मुहूर्ते अपनार मुख्य कथागुलो शिमी अपन खेदमें हाजिर होल्लाई हमें दुरबल हईनी सी जेज संग्राम करा जागतिकूख सम्पद मान मर्यादा किंबा लोभ लालसा और भलोबासार कारण नएारिहद हराम के हालाल घोषणा करार प्रति हमार तीव्र घृणा एवं विद्वेश कारण आपनी जा पसंद करी से दिखे ही जाद हमारे को दुख करबें ना एवं हमारे सबकिछ आल्लापर्द करबें आसमा बोलें जदि तुम्हें मिथ्या और अन्ायर पर ऊपर निहत हवता ही बर हमें व्यथित हब आबुल्ला हे हमारा आनी निश्चित जान अपारतान कखो अन्याय अश्ल और अशालीन क्ज करनी आल्लाहर विधान लंघन करनी कारो विश्वास भंग करनी কোন মুসলিম বা জিম্মির উপরেও জুলুম করেনি আমার কাছে আল্লাহ সন্তুষ্টির চেয়ে আর উৎকৃষ্ট কিছু নেই আবদুল্লেবীজুবায়ের বললেন এই কথার মাধ্যমে নিজেকে পবিত্র বা নিষ্প বলা আমার উদ্দেশ্য নয় কারণ আমার অন্তরের খবর আল্লাহই ভালো জানেন এরপর তিনি আসমানের দিকে চেহারা ফিরিয়ে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করে বললেন হে আমার রব এ আ ইলাহি তুমি ভালো করেই জানো আমি আমার মাকে যা কিছু বলেছি কেবল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য जिनी अवस्था देखे कष्ट ना पानी के आसमा बोलें समस्त प्रशंसा से ही आल्लर जो जिन्हें पचंदन्य काजे ऊपरे तुम्हें अटल रेखे हे हमारे आशा करी तुम्हार बेपारे धर्म है एक अतुलन धैर्य तुम्हें सामने निहत हले हमारे स्वबे उपलक्ष्य और तुम्हें विजयी हले ता आनंद विषय आल्लर नाम नहीं सामने एग्विए जाओ एरपर आसमा शेष बारे मत सन्तान के आदर करते चाहें एवंता जड़िए धरलें चुमु खेल माँ और सन्तान शेष मुहूर्त यह जीवन शेष ससमा रजील्ला आनहाँ आबदुल्लार गाए हाथ दिए देखल से लोहार बर्म पड़ा जानते चाहें आबदुल्ला तुम ये क्य पड़े बोलें माँ ये हार लोहबर्म आसमा बोलें हे हमारे जरा शहदतर प्रत्याशी ये पोशा तो तरज नब्दुल्ला के खुशीरादय प्रशांति दान उद्देश्य ही पोशाक परे आसमा बल तुम यहाँ खुले फेल तुम्हार व्यक्तित्व तुम सहस एवं आक्रमणर जो ये अधिक जुक्ति एर पर तुम दीर्घ पाजामा पड़ो जान तुम्हें मट्ट फेले देा हम तुम्हार प्रकाशित ना मायर उपदेश मत आब्दुल्ला तर बर्म खुले फिललें दीर्घ पाजामा पड़ल এবং শেষ চূড়ান্ত যুদ্ধের জন্য হারামের দিকে চলে গেলেন বিদায়ের মুহূর্তে আবদুল্লাহ বলছিলেন হে আমার মা আমার জন্য দোয়া করতে ভুলবেন না আমার নিহত হওয়ার পূর্বে কিংবা পরে উভয় অবস্থায় আসমা বললেন আল্লাহর দরবারে দোয়া করতে আমি কখনোই ভুলব না কেউ যুদ্ধ করে মিথ্যার উপর কিন্তু তোমার এই যুদ্ধ সত্যের উপর এরপর তিনি দুই হাত তুলে আসমানের দিকে দোয়া করলেন তিনি বললেন ইয়ে আল্লাহ রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে तक रात जेगे तर दीर्घ इबादत और उच्च कंडे कान्नार्जनी रोहम करण हे आल्लाह सियमरत अवस्थाए मक्का और मदिनार दोपुरे क्षुदाव पिपासपर दया कर हे आल्लाह पित मतार प्रति सदय आचरण तरह करण आवर्षण करसमा बोलें ये आल्लाह तापनार का सुपर्द कर फैसला करबें खुशी ताते ही राजी एर बिमय আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন আসমার শেষ কথাগুলো আবদুল্লার অন্তরে প্রশান্তির পরশ বুলিয়ে দিল তিনি চলে গেলেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে সাহসিকতার সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন মৃত্যুর পূর্বে তিনি কবিতা আবৃত্তি করে বলছিলেন আমার মা আসমা নিহত হলে আমার জন্য কাঁদবেন না আমার আভিজাত্য এবং দিনদারি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই অবশিষ্ট আছে কেবল একখানি ধারালো তরবারই যা দিয়ে আঘাত করতে করতে আমার ডান হাত অচল হয়ে গেছে সেই দিন সন্ধ্যার আগেই আবদুল্লাহ ইবনি জুবাইর আিয়াল্লাহান হুমা তিনি শাহাদ বরণ করলেন আবদুল্লা ইবনে জুবাইরের সাথে আবদুল্লা ইবনী মুতি তিনিও শাহাদ বরণ করেন এবং এর আগে হারোয়ার যুদ্ধের সময় তিনি মদিনা থেকে পলায়ন করে চলে এসেছিলেন তিনি বলছিলেন মদিনায় হারোয়ার যুদ্ধ ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ এবং সেই দিন সেখান থেকে পালিয়ে আসার কারণে তিনি খুবই ব্যথিত এবং মর্মাহত ছিলেন এবং তিনি বলছিলেন আমি সেই ব্যক্তি যে হারোরা আক্রমণের সময় পালিয়ে এসেছিল আর একজন স্বাধীন ব্যক্তি কেবল কেবল একবারই পলায়ন করে তিয়াত্তর হিজড়ি সতেরোই জুমাদা আল আউয়াল সেই দিন তারা সাহায্য বরণ করলেন শেষ মুহূর্ত পর্যন্ত আব্দুল্লা ইবিনেজুবাইয়ের তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং স্মরণ করা যেতে পারে সেই সময় তার বয়স ছিল তিয়াত্তর বছর এর পরেও হাজারের সৈনিকরা তাকে হত্যা করতে সাহস করছিল না কেউই কাছে আসা সাহস করছিল না যারাই আক্রমণ করছিল তিনি তাদেরকে প্রতিহত করছিলেন ফিরিয়ে দিচ্ছিলেন এবং লোকেরা বিস্ময়ের সাথে বলছিল আল্লাহর কসুম তার মতো আমরা কখনও কাউকে যুদ্ধ করতে দেখিনি আবদুল্লেবনি জুবাইয়ের সম্পর্কে এ কারণেই বলা হতো তিনি একাই যেন এক হাজার লোকের সমতুল্য যেমনটা বলা হতো জুবাইর ইবনুল আওয়াম সম্পর্কে এই জন্যেই রসুল উল্লাহ সাল্লি আসলাম আবদুল্লেবনি জুবাইয়ের সম্পর্কে বলেছিলেন হাজা ইবনু আবি যেমন পিতা তেমন পুত্র হাজাদের সৈনিকেরাও বলছিল যেমন পিতা তেমন পুত্র যুদ্ধের এক পর্যায়ে যখন সলাতেের সময় আসলো তিনি বললেন আমাকে সালাদ পড়তে দাও এরপর তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন হারাম শরীফে যখন তিনি সওয়াত আদায় করছিলেন এরকম সময়ে হাজারের বাহিনীর কিছু উশৃঙ্খল ব্যক্তি পাথর নিক্ষেপ করল তার দিকে এবং সেগুলো বেশ বড় আকৃতির পাথর ছিল ফলে তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন এবং তিনি মাথায় আঘাত পেয়েছিলেন মারাত্মকভাবে জখম হয়েছিল এরপর হাজারের বাহিনীর একজন ব্যক্তি এসে তরবারি দিয়ে তাকে আঘাত করল এবং তার শিরচ্ছেদ করলো হাজ্জাজ আব্দুল্লেবনে জুবাইরের মৃতদেহ উঠিয়ে নিল এবং মক্কার প্রবেশ পথে একটি খুঁটির সাথে সেটাকে ঝুলিয়ে দিল অর্থাৎ শুলিবিদ্ধ করলো এবং সেটি ছিল লোকজনের আসা যাওয়ার পথে আবদুল্লেবনে জুবাইরকে শহীদ করে দেওয়ার পর হাজ্জাজের বাহিনী তাকবির দিচ্ছিল তারা বলছিল আল্লাহ আকবর আল্লাহু আকবর তখন সেখানে আবদুল্লেবনে ওমর রাদি আল্লাহু আনহুমা উপস্থিত ছিলেন তিনি তাদের তাকবির শুনে আশ্চর্য হলেন তিনি বললেন তোমরা তার মৃত্যুতে তাকবির দিচ্ছ আল্লাহর কসম আমি সেই মুসলিমদেরকে দেখেছি যারা তার জন্মের সময় তাকবির দিয়েছিলেন ইবনে অমর তিনি বললেন আল্লাহর কসম করে বলছি যারা তার জন্মের সময় তাকবির দিয়েছিল তারা তাদের থেকে উত্তম যারা তার মৃত্যুর সময় তাক বিড় দিল কয়েকদিন পর্যন্ত আবদুল্ল ইবনী জুবাইয়ের মৃতদেহকে সেখানে ঝুলিয়ে রাখা হলো এবং যখনই যখনই ইবনে অমর তাকে অতিক্রম করে যেতেন তিনি বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাহুবায়ব আসসালামু আলাইকা ইয়া আবাহুবায়ব আসসালাম আলাইকা এ আবাহুবায়ব হে আবু হুবায়ব তোমার উপর শান্তি তোমার ওপর সালাম একটি মৃতদেহকে এভাবে সুলিবিদ্ধ করে রাখা হয়েছে যে কারণে লোকেরা এসে হাজ্জাজকে অনুরোধ করলো যে তাকে এবার নামিয়ে আনা হোক কিন্তু হাজ্জাজ বলল ততক্ষণ নয় যতক্ষণ না তার মা আসমা আমার কাছে বাইয়ার দিচ্ছে কোথায় আসমা বিনতে আবু বকর কি তার মর্যাদা আর কোথায় আব্দুল মালিক ইবনে মারওয়ানের একজন সামান্য সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ চাইছিল আবু বকরের মেয়ে আসমায় সে তাকে স্বেচ্ছায় বাই দিবে এর আগ পর্যন্ত মৃতদেহ নামিয়ে আনা হবে না কিন্তু আসমা এই কাজে অস্বীকৃতি জানালেন এবং এ কারণে তিন দিন পর্যন্ত সেই মৃতদেহ সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল শেষ পর্যন্ত লোকে আসমার কাছে গিয়ে অনুরোধ করল এবং বলল তিন দিন পর্যন্ত মৃত্যুর পরেও তিনি ঝুলন্ত অবস্থায় থাকবেন এটা উচিত হচ্ছে না এবং আপনি হাজ্রাজের কাছে না যাওয়া পর্যন্ত আবদুল্লার লাশ নামানো হচ্ছে না ফলে বাধ্য হয়ে আসমা শেষ পর্যন্ত আসলেন এবং হাজ্রাজের সামনে দাঁড়ালেন আরেকদিকে তার ছেলের ঝুলন তলাস সেই সময়ে আসমা প্রায় একশো বছর বয়স এবং তিনি ছিলেন অন্ধ দৃষ্টিশক্তিহীন হাজ্জাজের পাশে দাঁড়িয়ে আসমা রাজি আল্লাহ তাল অত্যন্ত শান্ত এবং দৃঢ়ভাবে বললেন ইসলামের এই যোদ্ধার এই অশ্বারোহীর কি এখনও সময় হয়নি যে কিছুটা বিশ্রাম নেবে আসমাকে ঘিরে সেখানে জনতার ভিড় সৃষ্টি হলে লোক পাঠালো যেন তিনি সেখান থেকে চলে যান কিন্তু আসমা যেতে অস্বীকৃতি জানালেন এরপর হাজ্জাজ বিন ইউসুফ আবারও লোকমারফত পাঠালো আসমা যদি স্বেচ্ছায় চলে না যান তাহলে তাকে চুলের কোছা ধরে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু আসমা তিনি হাজ্রাজের হুমকি ধামকির মুখে ভীত হলেন না সত্য উচ্চারণ এবং সাহসিকতা ছিল আউু বকরের মেয়ে আসমা রাদি আল্লাহু তালা আনহার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য আমরা সেই দিনটির কথা স্মরণ করতে পারি যেই দিন ছিল হিজরতের দিন রসুল্লাহ সাল্লু আলহি আসসাল্লাম এবং আউু বকর সিদ্দিক যখন হিজরত করেছিলেন তাদের হিজরতের খবর পেয়ে আবু জাহেল সরাসরি চলে এসেছিল আবু বক্করের বাড়িতে বাড়িতে এসে সে কাউকে পেলো না শুধুমাত্র আসমাকে দেখতে পেলো এবং আসমার কাছে আবু জাহেল জানতে চেয়েছিল কোথায় তোমার পিতা আসমা বললেন তিনি জানেন না তখন পাপিষ্ঠ আবু জাহেল আসমার গালে সজোরে থাপ্পর বসিয়ে দিয়েছিল কিন্তু সেই অবস্থাতেও আসমা এতটুকু ভীত হননি তিনি সাহসী কণ্ঠে আবু জাহেলের প্রতি উপযুক্ত উত্তর প্রদান করে বলেছেন তুমি একজন কাপুরুষ पुरुष पराजित हुए मेरे गाए हाथ तुलस से ही बयसे आसमा जख क्या आबू जहेल के मोकबिला करबू जहेल तुलन हज्जाज और कतटुकू बड़ जालिम कहे हज्जे सामने दाड़े बलिष्ठ कण्ठे सत्य उच्चारण कर दात भांगा जवाब दिलें हज्ज बल्चल तुमार ले आल्लार घरे धर्मद्रोह क्ज करे एज आल्लाके कठिन शस्ती दिए क्यों आसमा बल तुम्हें एक मिथ्यवादी ऐले कख धर्मद्रोह नय সে সাওম পালনকারী রাত জেগে আল্লাহর ইবাদতকারী সে আল্লাহ ভীরু অত্যধিক ইবাদতকারী পিতামাতার অনুগত এবং বাধ্য সন্তান আর তুমি জেনে রাখো আমি রসিকুল্লাহ সাল্লাহসাল্লামের মুখ থেকে শুনেছি সাকিফ বংশে একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এবং একজন মুবির বা ধ্বংসকারীর আবির্ভাব ঘটবে সেই মিথ্যাবাদী অর্থাৎ আল মুখতারা সাকাফিকে তো আমরা আগেই দেখেছি আর জালিম হচ্ছে তুমি যাকে এখন আমি দেখছি আসমার আদিউতালনার কণ্ঠে রসুল্লা সাল্লাস্লামের সেই হাদিসের কথা শুনে হাজ্জাজ অপ্রস্তুত হয়ে গেল উত্তেজিত হল অবস্থা থেকে দাঁড়িয়ে গেল কিন্তু মুখে বলার মতো কোনো জবাব খুঁজে পেল না সে সেখানে নিষ্ঠুপ দাঁড়িয়ে রইল অন্যান্য বর্ণনায় আরও এসেছে আসমা বলছিলেন তুমি আবদুল্লার দুনিয়া নষ্ট করেছো আর সে তোমার আখিরাতকে নষ্ট করে দিয়েছে তিনি আরও বললেন আমি শুনেছি তুমি তাকে জাত উন্নিক আইনের পুত্র বলে ঠাট্টা করেছো আসমা বললেন আল্লাহর কসম আমি জাত উন্নিক অর্থাৎ দুইটি কোমর বন্ধুনি ব্যবহারকারী একটি কোমরবন্ধুনি দিয়ে আমি রসুলুল্লাহ সাল্লাম এবং আউ বকরের জন্য খাবার বেঁধেছিলাম আরেকটি কোমর বন্ধুনি আমার কোমরেই আছে আবদুল্লাহ ইমনি জুবায়রের শাহাদাতের প্রায় ২০ দিন পর আসমার আদি আল তিনিও মৃত্যুবরণ করেন আবদুল্লাহর শাহাদাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে নিয়ে আল্লাহ আবদুল্লার গোসল দাফুন কাফুনের আগে যেন আমার মৃত্যু না হয় আসমার আদি আল্লাহ প্রায় একশো বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং মোহাজির পুরুষ এবং মহিলা সাহাবিদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি আবদুল্লা ইবনে জুবাইর রাদিউদ্দুর শাসনামলে যে সকল বিশিষ্ট সাহাবাহকরম মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে রয়েছেন ওসাইদ ইবনে হুদায়ের এবং আমর ইবনুল আসির ছেলে আব্দুল্লাহ নুমান ইবনে বাসির জায়দ ইবনে আরকাম আদি ইবনে হাতিম এবং কুরআনের মোহসির সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস রাদিউল্লাহু তাল হোম সম্মানিত শ্রোতা সাহাবাদের জীবনী আলোচনায় এটাই ছিল আমাদের শেষ পর্ব উল্লেখ্য তিয়াত্তর হিজড়িতেই সাহাবিদের সময় শেষ হয়ে যায়নি এর পরেও অনেক সাহাবা একরাম জীবিত ছিলেন তবে অল্প কয়েকজন ব্যতীত বিশিষ্ট সাহাবিদের মধ্যে তেমন কেউ জীবিত ছিলেন না উদাহরণস্বরূপ আবু সাইদ আল খুদ্রি এবং আবদুল্লাবিনে অমর রাফিয়া বিন খুজাইজ তারা মৃত্যুবরণ করেছেন চুয়াত্তর হিজড়িতে জাবির বিন আবদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন আটাত্তর হিজড়িতে ওদিকে বাসরাই ছিলেন আনাস বিন মালিক রাদি আল্লাহ তালহু রসুল্লা সাল্লা আলহ আসাল্লামের দুয়ার বরকতে যিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেছিলেন তিরানব্বই হিজড়িতে প্রখ্যাত সাহাবিদের মধ্যে আনাস বিন মালিক রাদি আল্লাহ তনহুকেই ওলামা একরাম সবার শেষে মৃত্যুবরণকারী সাহাবি হিসেবে চিহ্নিত করেছেন তবে ইমামাজ জাহাবি রহিমাউল্লাহ তিনি সাহাবি আবু তুফায়েল রাজি আল্লাহ তাহুকে সবার শেষে মৃত্যুবরণকারী সাহাবি বলেছেন তার মৃত্যুর সময় নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে ইমামাজ জাহাবি উল্লেখ করেছেন তিনি একশো দশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহসলাম তার জীবনের শেষ দিনগুলো একটিতে তিনি বলেছিলেন তোমরা কি জানো আজকের এই রাতের গুরুত্ব কি আজ যারা জীবিত আছে তাদের কেউই আজ থেকে একশো বছর পর জীবিত থাকবে না রসুল উল্লাহ সাল্লু আলহিউ সেই হাদিসের কারণে একশো দশ হিজড়িকেই সাহাবিদের সমাপ্তির সময় হিসেবে নির্ধারণ করা হয় মোটা দাগে হিচডড়ির প্রথম শতাব্দী হচ্ছে সাহাবিদের সময় এরপর দ্বিতীয় এবং তৃতীয় শতক পর্যন্ত সেই সময় হচ্ছে তাবি এবং তাবি তাবিদের নববী যুগের পর শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাহিকেরামদের যুগ তারাই ইসলামের শ্রেষ্ঠ প্রজন্ম সেই সময়টাই ইসলামের শ্রেষ্ঠ যুগ যদিও তাদের সময়কালের শেষের দিকে বিভিন্ন ফিতনার আবির্ভাব ঘটেছিল তবুও পরবর্তী যুগের ফিতনার তুলনায় সেগুলো খুবই সামান্য সেই সকল কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাল্লা তাদেরকে পরীক্ষা করেছেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন সাহাবাইকরাম নিজ নিজ অবস্থান থেকে যে বিষয়কে সত্য এবং সঠিক বলে বুঝতেন তার পক্ষেই তারা অটল থেকেছেন লড়াই করেছেন এবং মৃত্যুবরণ করেছেন ইমাম আহমেদ বিন হাম্বলকে আলী এবং মোয়াবিয়ার দিলহুর মধ্যে সংঘটিত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি এই আয়াত তিলওয়াত করেছিলেন তারা ছিল এমন এক জাতি যারা বিগত হয়েছে তারা তাই পাবে যা তারা অর্জন করেছে এবং তোমরাও তাই পাবে যা তোমরা অর্জন করছ আর তারা কি করতেন সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সাহাবিদের জীবনী আলোচনার শেষের অংশে ফিতনা সংক্রান্ত এই ঘটনাগুলো উল্লেখ করার উদ্দেশ্য হলো এসব ঘটনাকে কেন্দ্র করে যেসব ভুল এবং মিথ্যা প্রচলিত রয়েছে সেগুলোর অপসারণ করা সাহাবিদের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলা বা কারো প্রতি জাগিয়ে তোলা কখনই আমাদের উদ্দেশ্য নয় সাহাবিদের ব্যাপারে আহলে সুন্নাওয়াল জামাতের অবস্থান হলো আমরা সকল একরামদের কি ভালোবাসি এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করি না তাদের নিন্দা মন্দ করি না রসুল উল্লাহ সাল্লু আলিয়াল্লাম তিনিও বলেছেন তোমরা আমার সাহাবাদের গালমন্দ করো रसुल्लासल्लम अल्लाह अल्लाह आर पर सहबा के आक्रमण के लक्ष्यवस्तु बनाबे ना जे तक भलोबाशे से भलबाशार कारण ही तक भलोबे और जे ते घृणा करमेर घृणा अर्जन कर जे तर क्षति क्षति कर लो और जे हमार क्षति आल्ला क्षति करते चाहो और जे आल्ला क्षति करते चाहल ताके पाकड़ाओ सबशेषे सहबाई कराम जीवनी आलोचनार यिजर समाप्ति आबोधर आल्ला शुक्रिया आदाय करी तौफिक दिए शेष पर्त यह काज के लिए आसार सक्षमता प्रदान कर आल्ला दुआ करी जानतियों भूल त्रुटि क्षमा करें प्रचेषा के कबुल कर बरक दान कर आल्लामीन एक श्रोत धन्यवाद दीते चाहिए जरा मनोज सहकारे सकल आलोचन साथे छा आशा करीबेदन अपनारा উপভোগ করেছেন এবং এটি আপনাদের দিনের উপকারে এসেছে আল্লাহ তাল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি তিনি যেন আমাদেরকে সত্যের উপর রাখেন এবং সকল ফিতনা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন এই উম্মাহকে একত্রিত রাখেন এবং ইসলাম ও মুসলিমদের শক্তি ফিরিয়ে দেন ওসল আল্লাহ তা আল্লাহ আলসাইদিন মহামদ ও আলাহ আলহি ওসাহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিলামিন জজাকুমুল্লাহু খায়রান ওসসালাম ও আলাইকুম ওরহমতুল্লাহি रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईनड्स मिडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट